আল্লাহ তালা দাদাই বল্লাহ উহা মাল্লাহা উহা বলার তুমি উত্তাপা আমি লুক তো তোমাদের এই গোষ্ঠের জানুয়ারের গোষ্ঠ আল্লাহ তরাকাতে যায় না এটার ভিতরে ভিতরে যেহেতু কতখানি মহব্বতের সঙ্গে কতখানি এখলাসের সঙ্গে কতখানি ইকিনের সঙ্গে সে কোরবানিটা করল এই মান খরচ করল সেটা আল্লাহ তোমার কাছে পৌঁছবে তুমি দোষটা বলে मेहनत जो दुनिया के जिंदा है तो अल्लाह द्वारा दिलेर भगवे हेदायत फाले दिले भर हिदायत फाल लोक जमीन उपरे हिदायतर संगे चले मस्जिदे ढुके बाहर है तो हेदायत संगे ढुके हेदायतर संगे बाहर है घर संसार चले तो हिदायतर संगे चले চব্বিশ ঘন্টা জিন্দি সে হদায়ত হদায় সমিত হদায় দুনিয়া তিন ও আসবা যকীন জিলে থেকে বৈরী হায়েবা পা মধ্যে লাভ লোকসান কিছুই মুখে বলা খুব সুতা বলেছিলাম দিলের ঘিদলে দুটে হ্যাঁ ভাই কি হবে সামনে আগে আপনি বসবেন তো আগে না কেন আগে যখন বসবেন আগে आगे बसर एक भाई मैंने मैं दस बुजुर्ग तो दिन भर्दा जावा जे सी आसबास दुनिया के जाते यूर मध्य लाभ लोकसान किस समस्त लाभ के मालिक एक दिल्ली मध्य ढुके दें আমরা হাসানা এসব মকলুক সৃষ্টি করছেন এবং তার লোকসান তাও নিজের কব্জার মধ্যে রাখেন মৌসাল ইসলাম ও সালাম কি কলমে দেখাইছে বলে নাটির ভারী উপকারিতা মৌসাল ইসলাম বয়ান করতেছেন বলে একেবারে ব্রেকলেট লাগান যায় এটা দিয়ে গাছের ফাঁকা পারি বকরি হাঁকে এটা দিয়ে আরো কত কাল এটার উপকারিতা মূল সারা করতেছে চল্লাহ জা হাতে কলমে দেখেছে বলে তুমি এটাকে বড় উপকারী মনে করছে চে সাদা এটা নকশাকে বদলাই দিয়া সাপ বানিয়ে দিয়েছে মানে সাপটা বড় সাপটা বড় লোকসানের দিবে তো সাপ রেখায় মূা দেখলাম ভাগতেছে না গেল আর ভালোই তো ক্ষতি করে तो अल्लाह कंजा मूसा हाथ दिन बनाता खस भय खड़ाना तुम्हें अग्रसर हो खुद हा बना था खड़ो एक भय खड़ाना तो आम ये टाके आभाज लाठी बना देखी उपकरी का ये क्या लाटी मुझे क्या उपकरी तो नहीं सातर खोटी बलो सातर मुझे क्यों खोती नहीं আল্লাহ হাসানা যেখানে লাভ পয়দা করে সেখানে লাভ হয় যেখানে পয়দা করে সেখানে গতি হয়ে আল্লাহ হাসানা জমিন আসমানের আর জিনিসকে নিজের কব্জার মধ্যে রাখছেন নিজের ব্যবহার করেন তিনি মালিক তিনি মালিক না মালিক বলে তাকে জিনিসকে নিজের ব্যবহার করতে পারে মানে টাকা আপনি করে নিজের মালিক না তুমি এবার মালিক না এবার মালিক আল্লাহ আল্লাহ যেখানে ইচ্ছা সেখানে এই টাকা খরচ করায় দেবে তুমি তোমার ইচ্ছা মতো খরচ করতে পারবে না মানুষ করে যে জায়গায় এসে টাকা ইচ্ছা মতো খরচ করছে কিন্তু সেটা দেখে না যে অনেক জায়গায় এসে ইচ্ছা করছিল কিন্তু সেই ইচ্ছাই টাকা দিয়ে পূরণ হয় তো সব জায়গায় তার টাকা দিয়ে পূরণ করতে পারেন দোষটা গুরু হম দুনিয়ার জিনিশের সমস্ত জিনিসের মালিক হলেন আল্লাহ হাসানা তিনি এটাকে ব্যবহার করেন মানুষ থেকে ব্যবহার করেন আল্লাহ ব্যবহার করেন আল্লাহ হাসানা হার জিনিসের উপরে ক্ষমতাশালী হার জিনিসের উপরে আল্লাহ ক্ষমতাশালী অগ্ন আনা কুল্লিশাহীন কালী প্রত্যেকের উপরে আল্লাহ ক্ষমতা ক্ষমতাশালী মানুষের উপরেও আল্লাহ ক্ষমতাশালী কোন মানুষ কারো ক্ষতি করতে পারে না কোন মানুষ কেন ক্ষতি করতে পারে না কোন মানুষ কেন উপকার করতে পারে না আল্লাহ তানা যা ক্ষতি চান তো তার ক্ষতির আসবাস তৈরি করে তাকে ক্ষতি করে দেন ক্ষতিগ্রস্ত করে দেন আর আল্লাহানা যার উপকার করতে চান তার জন্য উপকারের আসবাব তৈরি করে এবং আল্লাহ হাস তাকে উপকৃত করে দুনিযা যে মানুষ খাওয়া দাওয়া করে ভালো ভালো খায় যদি আমার উপকার হবে তো ওই খানা তার জন্য ক্ষতির কারণ পেয়ে তার স্বাস্থ্য সে বানাইতে চাইছিল কিন্তু ওই স্বাস্থ্য নষ্ট হয়ে গেল নষ্ট আল্লাহ নষ্ট খানা নিয়ে স্বাস্থ্য না আল্লাহ যারা যা স্বাস্থ্য বানাইতে চান তা স্বাস্থ্য বানাই আল্লাহ যারা স্বাস্থ্যকে নষ্ট করতে চান তো খানার মধ্যে আল্লাহ যারা তার স্বাস্থ্যকে নষ্ট করবে আল্লাহ যারা যাকে অসুস্থ করতে চান তাকে সব রকম স্বাস্থ্যকর পরিবেশের মধ্যে অসুস্থ বানাই আল্লাহ তারা যাকে সুস্থ বানাইতে চান সুস্থতা দিতে চান তো আল্লাহ জানা কোন আঘবাস ছাড়াই আল্লাহ তাকে সুস্থতা দান কর আর দুবানি স্থান স্নানকে আমরা যেন অসুস্থ করলাম মার ছিল তো আওলা পর্যন্ত সব মিরে গেল সব চলে গেল একজন থেকে গেল স্বাস্থ্যবান ছিলেন অসুস্থ হয়ে পড়লেন এমন অসুস্থ যে সারা শরীরে জখম হয়ে গেল সারা শরীর ঘা হয়ে গেল তো লোকালাও থাকতে পারতেছেন না থেকে বাইরে এসে তো বহুদিন পর্যন্ত অসুস্থ অবস্থায় কাটল তো আল্লাহ হাসানা এক সময় দিনের মধ্যে যে দোয়া করো তো আল্লাহ তাকে সেফার দিলেন বাড়ি মানে যে পাও দিয়া আঘাত করেন পানি ব্যাগ হবে ওই পানি দিয়া গোসল করেন তো আপনার রোগ দূর করে দিবে হবে আর যা মাল আলাদেছিল সব আবার আল্লাহনা ফেরত দেবেন তাকে মানদার বানায় দেবেন আবার তাকে আল্লাপনা বনায় দেবেন সুস্থতা কাজ করবেন তো অসুস্থ আল্লাহনা অসুস্থতা আল্লাহ তালা করার মধ্যে সুস্থতাও আল্লাহ সবজির মধ্যে সুযোগ আল্লাহ করার মধ্যে বে ইজ্জুতীয় আল্লাহ সবজার মধ্যে কাকড় টুকর খাওয়া দাওয়া ঘর পাই টাকা পয়সার মধ্যে আল্লাহ ইজ্জত রাখেন টাকা পয়সাওয়ালা খাওয়া দাওয়া কর্মওয়ালা কাপড় টুকর বলা দুনিয়ার সার সামান বলা এরকম লোককে আল্লাহ বেজুত করব কালকে আল্লাহ রাজত্বও কেন বে ইজত করবরো কেন আেজ্জত করুন আসবাব দিয়ে ইজ্জত হয় না আল্লাহ তালা যাকে ইজ্জত দেন তো বিনা আল্লাহ দেন আল্লাহ জন্য ইজ্জত আল্লাহ তাকে ইজ্জত দিতে আর আল্লাহ আসান মোমিনীকে মানে হৃদায়ত বরকে ইজ্জত তারা ইমানের যারা ইজ্জত লাগত যখন তারা তো আল্লাহ পুরানা কাপড়ের মধ্যে পুরানা কাপড়ের মধ্যে আরো সমর্জিলা তুলকে ইজ্জত দিয়েছে অথচ বরণের কাপড়ে বারোটা কালি লেজ্জত মজিনা থেকে উলকে সাম সফর করতেছেন বাইক মো খাদ্দ একা সফর করতেছেন সঙ্গে গুনাম দীর্ঘ সফরের কারণে কাপড় ফাটা কোরানা ছিঁড়ে গেছে কাপড় ময়দা হয়ে গেছে উঠের পিঠের সফর করতেছেন যখন কাছাকাছি পৌঁছছেন তো সামনে পানি ছিল তো পানি পার হওয়ার জন্য এই যে রুঙ্গি উঠে ধরেছে আর জুতা কান্দে ধরে দিচ্ছে এভাবে পানি পারি অথচ ওই দেশের সব লোক তার অপেক্ষায় আর বড় বিদ্যুৎ বলা লোক উনি আসবেন তো দুর্গের চাবি তার হাতে দেওয়া হবে তিনি দুর্গ খুলবেন আর এই দুর্গে জয় করবেন বড় ইজ্জতওয়ালা যাদের কাপড় কোপড় বড় উন্নত আর তাদের খুব সামনে মাথা হেট সামনে মাথা হেট করবে আর তিনি বড় তাদের সবচেয়ে বড় যে আদমি নিজের না তাকে দিয়েছেন যেমনি আর পানি সেই দেশের সবচেয়ে ইজ্জত লোক তার পুরানা কর্তা তার ময়লা কর্তা দিকেছে ওদের মধ্যে চাঙ্গি রাখেছে তো সে নতুন কাপড় বানায় তো সবাই অনুরোধে নতুন কাপড় করছে আবার এটাকে খুলছে খুলে করে যে আমার পুরানোটাই ওইটাই ভালো তো মুসলমানদের সর্দার যিনি তিনি বলেন মমিনির এই দেশের লোকেরা গড়ায় সবার হয় তো আপনি একটা সাধারণ গাছাল পেতে সওয়াল হবেন এটাতে তো মানুষের নজরে ইজ্জত দেখা যাবে না তো আপনি একটা ঘোড়ায় সওয়াল হন এবং আপনি এরকম পুরানা কাপড় কিনছেন একটা ভালো কাপড় পরেন সেটা ইজ্জত হবে মনে যে তুমি খারা আর কেউ হয় তুমি ছাড়া আর কেউ যদি এরকম কথা বলতো তো তাকে আমি শিক্ষামূলক শাস্তি দিতাম তুমি এরকম কথা বলতে তো আমরা কি ইজ্জত হাসিল দিয়া আমরা কি ইজ্জত বলা কাপড় দিয়া আল্লাহ আমাদেরকে ইসলাম ইমাম এ দায়ে আমরা গুমরা ছিলাম পদ্রস্ত ছিলাম আমরা আল্লাহকে জানতাম না आल्लाल्लाहर संगे हमचय पाथम मूर्ति पूजा करतम और अत्यंत निर्दिष्ट जीवन जापन करते से दुनिया के मानुषे दामी छा मरुभूमि से ज्यादा जीवन जापन करतम आई खेज पानी खेया हुए तरह बतल दूध पानी भरे हम जीवन काटाइत আমাদেরকে কেউ চিন্ত না কেউ জানত না আল্লাহ তালা আমাদেরকে এরকম বেজ্জতি থেকে এরকম জিন্নত থেকে আল্লাহ তালা আমাদেরকে উঠাইছেন এবং আর ইজ্জতের শিখরে তো এটা কি আমাদের কাপড় দিয়ে পৌঁছি আমরা আমাদেরকে আমাদের শহর দিয়ে পৌঁছি আমরা তো আমাদের এই আর ইমান ইসলামের দ্বারা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে ইজ্জত ইজ্জুতের মালিক আল্লাহ তালা দুনিয়ার চির আসবাব যারা ইজ্জত হাসিল হয় না বের মহাতন দোস্ত আল্লাহ তালা ইজ্জতের সামান করে তাদেরকে তো করে দেয় আর যাদের কোন সামান নাই যেগুলি দুনিয়ার মানুষ ইজ্জতের তাদেরকে ইজ্জত বাদা বানায় আল্লাহ তারা দেন রাজস্ব মানুষ মনে করে আমি কৌশল করছি আমি বুদ্ধি করছি আমি দল পাকাইছি আমি পার্টি বানাইছি তা আমার পার্টি জল গুপ্ত বেরিয়ে দিচ্ছে এরকম আপনার দূরবরে যেন আল্লাহ তাকে রাজত্ব দিচ্ছেন আবার যখন চাইছেন আমরা তারা কোন বুদ্ধি কোন কৌশল চলবে কোন পার্টি কোন দল কিছুই কাজে আসবে না সবই ফতো মেজেবে শেষ হয়ে সব লোকীরা এই হেদায়তের দাবত দিচ্ছেন তুমার এই তলাদ কথাই তোমাদের করে কাজে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ হেদায়েত তোমাকে এই দলের যে কিং জিনের থেকে বেরোতে হবে দল কোন কাজে আসবে না এক রাউন্ড তোমার আগস্ত কোনো কাজে আসবে না এ নম্বর তোমার কোনো কাজে আসবে না তোমার এই সমস্ত সামান পত্র এগুলি আল্লাহ যখন তোমাকে হালাক করতে চাইবেন করে দেবেন ধ্বংস করে দেবেন তোমার এই সামান কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে হার দুনিয়াতে হার জমানাতে মানুষ दुनिया जो चीन आसबाग रूपरे चले हल बंग्राह रास्ता नदी हे दाय रास्ता दीन ए दायर मेहनत कर मानुष के हे दायतें रास्ता आन दायी जमीन आसमान प्रत्येक जिस एग्री को ना को क्षति कर क्षमता रखे ना को क्षमता रखे এর মধ্যে না লাভ আছে এর মধ্যে না লোকসান মালিক এক আল্লাহ এই কথা যে দিনকে দিনের মধ্যে দাও সব জিনিসের ভয় দিনের ভিতর থেকে বের করে দাও সব জিনিসের আজমত আর বড়াই দিনের থেকে বের করে দাও এক আল্লাহ তালার আজমত আর বড়াই দিনের মধ্যে দাও যখন তুমি আগুন দেখো তো আল্লাহ তালার আজমতকে বয়ান করো আল্লাহ তালার বড়াইকে বলো আমরা আল্লাহ আকবর বলো যে আগুন ছোট আগুনের কোনো ক্ষমতা নাই আল্লাহ আকবার আল্লাহ বড় আগুনকে ছোট বলো আল্লাহকে বড় বলো দুনিয়ার যে কোনো জিনিসকে তোমার দিনের মধ্যে যে কোনো জিনিসের বড়াই যে কোনো জিনিসের আগমত তোমার অন্তরের মধ্যে তো বড় জিনিস তুমি আল্লাহ তোমার বড়াই বলো আল্লাহ আখবার বিলের মধ্যে আল্লাহ তোমার বড়াইকে বসান দিলের মধ্যে আল্লাহ তোমার বড়াইকে বসা মার্জেন যখন বলতেছে আম্মা বা আকমার তো আল্লাহ আকমারের সঙ্গে সঙ্গে তুমিও বলো আল্লাহ আপুর আকমার আমার মোটান ছোট আমার খেট ছোট আমার চাকরি ছোট আমি যাদেরকে বড় মনে করতেছি যে আমি যদি নামাজ বলতে চাই তো আমার চাকরি খতম করে দেবে অনুক অফিসার আমার চাকরি বাদ করে দেবে আমার তো আমি যদি নামাজ পড়তে চাই আল্লাহ সালের হুকুম করতে চাই তো আমার ব্যবসায় লোকসান হয়ে যাবে তো ব্যবসাটাকে বড় মনে করতেছে চাকরিকে বড় মনে করতেছে তো এটার মোকাবেলায় ভিতরে এসে যায় তৈরি মানে না চাকরি না ব্যবসা বলো না দুনিয়ার কোন জিনিস বলো না আল্লাহ বলো আল্লাহ তালার বড়াই দিনের মধ্যে পয়দা হয়ে যায় একমের বড়াই দিনের থেকে বেরিয়ে যায় বলে তুমি এখন সবচেয়ে বেশি শক্তিশালী বলে একম্বো না বেরোচ্ছে একমিক শক্তি চড়ে হয়েছে একমিক শক্তি সবচেয়ে বড় শক্তি এখন যে এইটাকে এইটার মোকাবেলায় তুমি তবির দেওয়া একম বড় না আল্লাহ বড় যখন দিনের মধ্যে আল্লাহ তালার বড়াই বসবে তো বলে ওদের মাথার উপরে এখন বোমা ফেললেও বিচলিত হবে না আপনার বলতেছে বলে এখন বড় না আল্লাহ করি এদের রাস্তায় না থাকে তো চি রাত্রা সব জিনিসকে ভয় করতেছে সব জিনিসের বড়াই তাদের অন্তরের মধ্যে তো বলে যে হাজার মাইল দূরেও যদি বোমা পড়ে সে হাজার মাইল থেকে ভয়ে কম্পবান হবে কোথায় আধবিক চুল্লি ফাটছে তো সবাই দুনিয়া ভয়ে গম্পবানুনিয়া ভয়ে অস্থির হয়ে গেছে বলে সমুদ্রের পানি নিয়ে ভেজা দেখা এই একদম এদের গত টাকার বড়াই অন্তরের মধ্যে বসে দিয়েছে চাকরির ভরাই অঙ্কারের মধ্যে বসে দিয়েছে যারা তার ব্যবসার বড়াই মধ্যে বসে এনেছে যারা জমিনের গড়াই মধ্যে হকুমতের গড়াই অঞ্চলের মধ্যে তো সারা দুনিয়ার এক একটা জিনিসকে ভয় করতেছে যখন দায়েতের মেহনত সাহবাসওয়ালা মেহনত রসুল্লাহ আসল উল্লাহ আল করলেন সাহাবার রবিহ তাদের দিলের ভিতর থেকে এই সমস্ত জিনিসের বড়াই ব্যয় হয়ে গেল মোহাম্মদ রাজুল্লাহ রানহু জয় বলে যে রাস্তার মধ্যে মানুষ ভিড় করে দাঁড়ায় আছে বলে কিন এখানে জানোয়ার রাস্তার উপরে বসে আছে এই ভয়ে মানুষ রাস্তা ফলাফল হচ্ছে বসছে না রাস্তার চলাচল বন্ধ হয়ে গেছে জানুয়ার কারে কম খেয়ে খেলাপালা তো দিনের ভিতর থেকে তাদের মহলুকের ভয় বেড়ে গেছিল দিনের ভিতরে যে দায় ধুপ শিব তো মেরে মা দুর্গণী আগে গেলেন যে ওই কানে ধরে থাকড় লাগাইলেন আর বললেন যে থেকে তো এটি আল্লাহ আল্লাহর পান্ডাদেরকে ভয় দেখা তো ওই জানে তিনি উপস্থিত করে বললেন আমার সত্য কথা বলছেন যে দুনিয়ার জিনিসকে বড় মনে করে ভয় করে তো আল্লাহ তাহলে সারদ দুনিয়া তার পিছনে লাগায় দেন যে আল্লাহকে বড় মনে করে আল্লাহকে ভয় করে আল্লাহ তালা সারা দুনিয়ার উপরে তাকে গানে বা পিছিয়ে করে দেয় তো সারা দুনিয়া তাকে ভয় করে সারা দুনিয়া তাকে মানে মেরামার কারণ দর্শকবঙ্গ সমগ্রের কিনারায় মঞ্চে তো কোন ভয় নাই এত বিশাল সমুদ্র এই সমুদ্র আমাদের এখানে ডুবে তো ভয়ে সমুদ্রের ভয় দিনের ভিতর থেকে বেরিয়ে যে এক আল্লাহের মধ্যে পর্দা হয়েছে এ দায় বড় লোক এইরকম এদায় তারিং থেকে ধরে গেছে আল্লাহ পাথের গাতে যেটিং আল্লাহ পাকে কুদ্রেতে যেটিং দিলের মধ্যে এরকম বসব্রস্তে এই বিশাল সমুদ্র উপর দিয়া ঘোড়ার ছুটে পার হয়ে যদি পেয়ে দিয়েছে সমুদ্রের কি ক্ষমতা যে আমাদেরকে বিপরে দিবে সমুদ্র আমাদের যারা দিতে হবে ঘোড়ার জায়গা সমুদ্র আর ওই পারে যারা গুমরাঘের আছে দুনিয়ার সব জিনিসকে ভয় করে তারা কেছে বাস করছে দেয় দানবাস করছে যে পানির উপর দিয়ে ঘোড়া ছুটায় পার হয় এটা কিছুই না তো ঘোড়া ছোট পানির উপর দেখেই তারা ময়দান তো তারা তো এদেরকে ভয় পেতেছে আর এরা এই বিশাল সমুদ্রকে ভয় পেতেছে না রেডের উপরে বলেন যে আমাদের ঝিলের ভিতর থেকে এই সমুদ্রের ভয় এরকম বের করে দেওয়া হয়েছিল যে আমরা যখন এই সমুদ্রের উপর দিয়ে পার হতেছিলাম তা আমরা আকাশে এত কথাবার্তা বলতেছিলাম যে আমরা সুকনায় চলতে জমিনের উপরে চলতে এত কথাবার্তা করি মানুষের যখন তীরের মধ্যে কোনো ভয় থাকে তো মুখ বন্ধ হয়ে যায় কথা করে থাকে আমার চিন্তা করে জানলাম পার হয়ে কিন্তু যখন ভিতরে ভয় নাই দীর্ঘ তো কথাবার্তা অবশ্যই কথাবার্তা করতেছে গল্প গুজব করতেছে আর কথাবার্তা বলতে বলতে পারে তো কথাবার্তা বলতে বলতে পারে মানে হলো যে সমুদ্রের ভয় এখানে দুটো দেওয়ার ভয় তাদের জিনে যেতে পেরেছে তো পার হয়ে একজনের খেয়ালা গেছে সমুদ্রে সে আবার দেয়া দাঁড়িয়ে গেছে খেয়ালা জন্য সবাইকে এত বড় সমুদ্রের উপর দিয়া ঘোড়া ছুটায় কম করে রাস্তা দিয়ে পারছে আর আল্লাহ হাসানা আমাদেরকে রাস্তা করে দিচ্ছে যে আমাদের ঘরের পায়ের খুঁড়ো পানিতে বিদে নাই আল্লাহ এত বড় মেহেরবানি এত বড় যে দয়া আল্লাহ আর আল্লাহ এত বড় মেয়মত আমাদেরকে যে পানির উপর যে এই পার করে দেবে জানলা পাখের মেহরবানি তো যখন ওই লোক দাঁড়িয়ে দিচ্ছে তো সবাই করতেছে নিয়া আল্লাহ সাথে এত বড় মেহরবানি করছে যে সমুদ্রের উপর দিয়ে পার করে দিচ্ছে তারপরেও তুমি আবার একটা পেয়ালার জন্য গির করতেছ এই পেয়ালা না তুমি রইবে না এই বিশাল সমুদ্রের মধ্যে থেকে পেয়ালা কি করে নিবে তুমি মা বলি একটা পেয়ালা এতে কি আছে দেখেন না এই সমুদ্রের কি ক্ষমতা যে আমার পেলা হজম করে সমুদ্র আমার পেলা দিতে বাধ্য বাধ্য সে দিবে আমার পেলা দিতে হবে আমি তো এই সমুদ্রকে ভয় করি না এই সমুদ্রের কোন ক্ষমতাই নাই তল্লাহ তারা বরাই আজমত দিলের মধ্যে এইরকম ঢুকে ঢুকতে যে বিশাল সমুদ্রকে ভয় পেতে তারা আবার সমুদ্রের ভিতর থেকে একটা পেয়ালা নেওয়ার জন্য দাঁড়ায়নিছে জিদ করতেছে বলে পেয়ালা নিতেই হবে তো একটা আর ওই পেয়ালাটা পায় উপরে ফেলাইছে পেয়ালাকে বর্ষার মাথায় হইয়া সকাল সন্ধ্যা যাইতেছে আর সবাই দিকে চাইতেছে বলে দেখলামি পেয়ালাটা যে যায় তোমার লোক गुमराही सब गुमराह चलते मखलुक के आशा करते मखलुक के भय पेते मखलुकर्ण करते मखलुक चला पोका भय देखे दे। पोका मकड़े भय लगे वोटर भय हस्ते हुए मेरे महाजंद इन दुर्गे पंजे भय पे বিনাল কুকুরকে ভয় পেয়েছে আর যদি কেউ মাতার উপর তলবাস ধরে পুকুর উপরে ধরে তাহলে তো ওইখানে বন্ধ হয়ে যায় আগেই মারা যাবে হাট বন্ধ হয়ে যাবে ভয় উঠে কে ওইখানে কি মানে কোনো সাহায্যকারী নেই কোনো কিছুই নেই তলয়ার খোলা খোলা তলোয়ার মাথার উপরে ধরছে মানে একটা খুব জিলেই শেষ কোন বাধা নেই মাঝখানে কোনো ভিতরে এরকম নদীর ভিতরে কত আধা কত এরকম মাথার উপরে তলোয়ার ধরছে কি বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ ইব্রাহিম আমি এবার ছেলের গলায় ছুরি ধরছে আর খালি ঘরে নাই তো খুরি ছুরি ছেলের গলার চালাইতে শুরু করছে শুরু করছে অত্যন্ত ধারালো ছবি শক্তি চল্লিশ জন পুরুষের শক্তি ফলে একজন নবীর শরীরের মধ্যে চল্লিশ জন পুরুষের শক্তি তো এই জন পুরুষের শক্তিকে আল্লাহ তালাকে রাজি করার যে যাদের দিনের ভিতরে হেদায় ইব্রাহিম আলে ইসলামের দিদে এদায় আগুনে ফালাইতেছে তারপরেও বলছে আগুনের কোনো ক্ষমতা নাই ফেরেসটা আসতেছে বলে সাহায্য করি বলে তোমরা তোমরাও তো আগুনের মতোই এক মহলুর আগুনের উপরে যে আগুনের যেমন কোনো কিছু করার ক্ষমতা নাই তোমাদেরও কিছু করার ক্ষমতা নাই আমার জন্য এক আল্লাই যথেষ্ট যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছে যে আল্লাহ আগুনকে সৃষ্টি করছে ইমনি মজ্জাহু আমি তো আমার চেহারাকে এক আন্দার দিকে ঘুরে এলাম যিনি জমিন আসমানকে সৃষ্টি করছেন এবং আসমানের ভিতরে যা কিছু আছে সব কিছু তিনি সৃষ্টি করছেন আমি কাউকে আমার সঙ্গে ফেরিক করি না এক আন্দার দিকে মুখ ঘুরে তো তাহলে আগুনের করবো করি না সাহায্য বলে প্রয়োজন মনে করি না এখানে প্রয়োজন মনে করি না একটা অন্দায় আমার জন্য যথেষ্ট এইরকম এভায় তার দিনের ভিতরে দিয়ে সে আল্লাহকে রাজি করার চর্চা তার ভিতরে হবে মানুষ মানুষের কাছ থেকে ভয় মনে করে তাদের কোথাও করে তারা রাজি করে বলেন যা বলেন আমি তা করে অভিভাব যে সে গন্ধিত কাজ করতে তাকে রাজি করার জন্য কঠিন থেকে কঠিন কাজ করতেও তাকে রাজি করার জন্য রাজি হয়ে যায় তার কাছ থেকে মুনাফা দেখে তার কাছ থেকে লাভ দেখে তাহলে স্যার যদি রাজি হয়ে যায় তাহলে আমার বাড়ি হয়ে যাবে যদি রাজি হয়ে যায় তা আমার মামলা মতো সব লাইন হয়ে গেবে আমার বড় হয়ে যাবে বড় লাভ হয়ে যাবে বিনা ক্ষতি হয়ে যাবে হয়ে যাবে খেলা হাতি থেকে কতের জন্য খালের ভোটামত বেড়ে তার এক দুই দিয়ে কোথায় সুপারিশ করে দেন আমার কানটা বেঁধে তো ওই হাতে সব ক্ষমতা মনে করে তার পিছনে দেন তার ফোটামতার কোলটা দুর্গম আর এক আল্লাহ হাতে নিজের জান নিজের হায়াত নিজের মত মনে করবে না কামিয়াবি সব আল্লাহর হাতে লাভ লোকসান সব কিছু আল্লাহর হাতে আল্লাহর সঙ্গে কেউ শরীর নেয় এগ্রাহিম আরে এত আল্লাহ তাদের উপরে তার ভরসা যে প্রদর্শনী করতেছেন সমস্ত মকদুব চলে আল্লাহর করে বিশাল আগুন আর হাজির হয়ে গেছে কোন আগুন থেকে রক্ষা করার জন্য আমরা করতে তিনি বক্তারা কি বলতেছেন বলে আমার এইখানা তোমাদের সাহায্যের আমার কোন প্রয়োজন নাই কারণ আমি তো সব মকলুক থেকে সব সৃষ্টি থেকে মুখ ফিরে এনেছি এক দিকে মুখ করে নিয়েছি আল্লাই যথেষ্ট দিনের জজ্ দিনের ভিতরে যে তো সে করে দিয়েছে ওই আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ তাদের হুকুমকে পুরা করার জন্য কোন রকম চুপি করতেছে না কোন রকম না কোন রকম আল্লাহ তোমার দেখতেছেন তিনি অন্তর্জানি বলে কি ছেলেকে আসলেও জবাই চায় না ধান করে বন করে যে পটা ছুরি নেয়া ফোসে আপনারা আল্লাহ দেখেন কিরকম জবাই করে দিতেছে করার মধ্যে স্থায় না খালি ঘুরে রাখছে ছিল নাকি আল্লাহ সত্যি সত্যি কি আমার ছেলেদের করে দিব নাকি এই যাও না পরে ছুরি চালাইয়া দিচ্ছে একশো ভাগের একশো সঙ্গে পরে ছেলে কোরবান হয়ে গেল জবাই হয়ে গেল কিন্তু আল্লাহ এই রকম মুহূর্তে যে ছুরি চলতেছে গলার উপর ছুরি চলতেছে দাঁড়ানো ছুরি এইরকম শক্তিশালী এক নদীর হাতে ছুরি চলতেছে বলার উপরে আল্লাহ তারা বলে ছবি উপরে হুকুম বলে ইসমাইলের একটা কথম যেন না থাকে এরকম মুহূর্তে তো মেয়েরা মহাদস্ত এইরকম চরণ মুহূর্তে ছুরির নিচে যে আল্লাহ হেফাজত করতে পারেন সেই আল্লাহ মোহাম্মদ্লাহ হিসেমের কপালের উপরে মাথার উপরে যে দুশ্মন তলোয়ার ধরছে ওই রকম চরণ মুহূর্তে দুই কি যে আমাকে এই থেকে হেফাজত করবে না আল্লাহ কোন সন্দেহ নেই মধ্যে যে আমরা এইরকম চরম মুহূর্তে এই তলোয়ার থেকে হেফাজত করতে পারি তোমার এই কোথা বলার সঙ্গে সঙ্গে তার হাত থেকে তলোয়ারে তলোয়ার উঠে তার মাথায় তলুয়ার ধারী যার হাতে তলুয়ার তার সে বলছে কোন খায়রা আহ এদিন ফলে আমার রক্ষার উপায় হলো আপনি যদি উত্তম তরকারি ধরনকারী করে দেন উত্তম दुश्मन के बागे पे झेड़े देंगे एरक तरबारी हरणकारी दें दुश्मन के आये पे क्षमा दें एरक व्यक्ति जी हम चाहे रक्षा आना रक्षार नहीं तो जार हाथ तरबानी देखते थे तक्षाकारी ताक मे दे कबाई बोलते हमारक्षा हाथ नहीं आपनार हाथ तरबारी আর তুমরা তেটন তার জবাবি মানে তোমার কাছে তারা কি রক্ষা করলে বা তুমি সরবানি আসুন যে এতো নিজে করছো যে আমার মতন মধ্যে লড়াই রক্ষা করলে তুমি না রক্ষা করলে আলো এরকম যদি কাবত মেহনত আসছে তো জিদের মধ্যে এরকম হেদায়ক খুব সে এরকম হেদায় ওই দুনিয়ার কোন মখলুতকে ভয় পায় না যখন দুশ্মনের বাহিনীকে দেখতে বিশাল লাখে লাখে শুনল আর মুসলমান লাখ পর্যন্ত পৌঁছে না একজনে বলতেছে যে দুশ্মনের সংখ্যা কত বেশি আর সংখ্যা কত কমিদিকে গরিব জেলার প্রণামুখী জবাব দিতেছে বলে সংখ্যা কত কম মুসলমানদের সংখ্যা কত বেশি বলে তো আপনি যে চোখ দিয়ে দেখতেছেন আমিও তো সেই চোখ দিয়ে দেখি কখনো চোখ দিয়ে দেখি আমি তো যা দেখি আপনি উল্টা দেখি বলে শুনো সংখ্যা বেশি হওয়া এটা সৈন্যের সংখ্যার উপর নির্ভর করে না আল্লাহ তাদের মদ ও দুস যাদের পক্ষে থাকে তারই সংখ্যায় বেশি হয় আর যাদের বিপক্ষে আল্লাহ দুসরোধের মরদ থাকে যাদের পক্ষে থাকে না তারা সংখ্যায় বেশি হলেও তারা সংখ্যায় কম হয় তারা সংখ্যায় কম বলে যে বজারের ময়দানে কার্তরদের সংখ্যা এক হাজার মুসলমানদের সংখ্যা তিনশো জন আল্লাহ তারা বলেন আই মুসলমানদের দৃষ্টিতে কাকের যে সংখ্যাকে কম দেখাই তাহলে বলেন যে আমরা একজনের জিজ্ঞেস করলাম কত হবে কাকের সঙ্গে যে সত্যুর হতে পারে অথচ তারা এক হাজার আরেকজনের কারণ হবে আমরা কারণেই বলতে বললাম যে একজন কাকে বন্দি করলাম তো তাদের জিজ্ঞাসা করলাম যে কোনো সংখ্যায় কত ছিল তো তারা বলল সে বলল যে আমরা সংখ্যায় এক হাজার ছিল তো তখন আমরা বুঝলাম যে তারা সংখ্যায় এক হাজার তা না হলে এর আগে আমরা ধারণা করতেছিলাম যে এরাবতের সংখ্যায় একশো অথবা সত্তর হবে আমাদের যে নগরে এবং মুসলমানদের সংখ্যা তো এমনি কম ছিল की তো কাঠের নজরে মুসলমানদেরকে तो দেখেছে মুসলমানদের সংখ্যা কমই দেখেন তো তাদের তো এই কপালের চোখ দিয়ে যখন হেদায়েত জেলের মধ্যে দামাতির মেহনতের দ্বারা এই রাস্তার কোরবানি দ্বারা হেদায়েত বলা মেহনত সমস্ত নোহীরা এই মেহনতকে নিয়ে আসছেন যখন এই মেহনত চলে কোরপানির উপরে এই মেহনত কেসে এই মেহনতের রাস্তায় কোরবানি হয় তো আল্লাহ তার জেলের ভিতরে হেদায়তকে ঢালেন দিলে বিদেশি হালেন কে ঢালেন দায়িত্ব যে মানুষ আল্লাহকে ছিড়ে আল্লাহকে বুঝে আল্লাহ তিনি সব নাম লোক সামের মালিক এইটার জীবের মধ্যে পয়দা হয়ে তাদের থেকে বের আর ওই বিষের কোটা পুরা হাতের মধ্যে মুখের মধ্যে সামান্য বিষ খাইলে মানুষ মারা যায় রাখছা তাই নাকি হাতের মধ্যে মুখে দিতে রাখছে লোকজন ভাতায় পড়ছে বলে এটা পান করবেন না এটা খাইলে আপনি মারা যাবে সবাই ছুটে আসতেছে ওনাকে বাধা দেওয়ার জন্য तो बोले जो उम्मीद सबाई पौटार आगे मुख्य मध्य दिया गीजा बोल तो सामान्य खाने मानुष मारा जाए कौटा खा फैलते तो जो मेरे महाम दोस्ता दुर्ग दिन भेजे यकीन से ही हो जाए हिदायत वाला यकीन हिदायत कलमा लाइ रहा মহান মধুর রসো উল্লাহা এর কলমা এদের মধ্যে হেদায় রাখছে এই কলমাকে জিজ্ঞেস না এমন অল্লাহ করমা কেউ নেই কর্তার এক রাস্তা বাট হয়েছেন আল্লাহ থেকে নেওয়ার খাজানা থেকে নেওয়ার আর আমরা হাত থেকে ফায়দা হাসিল করা আমাদের অপুরন্ত খাজানা থেকে নেওয়ার এক রাস্তা বটে সেটা হলে কি নদীওয়ালা আমল নদীওয়ালা নদীওয়ালা আমল এটার মধ্যে ভারী পাহাড় এটার মধ্যে ভায়ু আমল যদি তুমি নবীন আমাদের মধ্যে নবীন আমাদের মধ্যে দুনিয়া আপনাদের কামিয়াবি দেখো এটা ওদের যায় আমি তো আল্লাহ তালান এমাত আল্লাহ তালার হুকুম বলে এদের মধ্যে আমি কামিয়াবি দেখতেছি সারা দুনিয়ার মোকাবিলা সারা দুনিয়ার তাদের জিনিস সাজাইতেছে আর আমি আমল তৈরি করতেছে আমল সাজাইতেছি এ যে সারা দুনিয়ার মোকাবেলায় আমলকে আমলের মধ্যে মুশকল হয়ে গেল সারা দুনিয়ার মোকাবেলা যে কোনো পরিস্থিতি যে কোনো এই সব হালতের সে কি তৈরি আমল তৈরি করতেছে মোকাবেলার অস্ত্র ধরেতেছে না সে আমল তৈরি করতেছে বলে তোমাদের মধ্যে কেউ যদি কবিরা গুণা কর্ম না থাকে তা আমাদেরকে আমরা তোমরা কেউ কবিরা গুণা কর্ম নাকি বলতে আমরা এখন একটু দোয়া করবো আল্লাহ কাছে কিন্তু আমি কসম দিতেছি যে এই মজলিশে কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থাকে সেজন্য সরে এই যে যে এই মজরিষের মধ্যে যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কেউ থাকে তো দোয়া প্রবুল হবে না তো যে আমি পথম দিতেছি আমার লোক কেন এই মজলিষে না থাকে কেউ এরকম থাকে সে এই এই থেকে সরে দেয় আমরা এখন আমরা কাছে দোয়া করব আমাদের দোয়া প্রবুল হবে তুমি এরকম আমার উপরে যে हेदायत हिदायतर कन्मा जो मुखर आई मुखर मध्य आसने आजी के मध्य आया ठीक आंसू لا اله الا الله وحده لا شريك له كل شيء صار به الشيء للذشت سبحان الذي لا يغادر ذنبا وا لا اله الا الله وحده لا কেউ করবে এতে কেউ কামান নিয়ে আসছে কেউ টাকা নিয়ে আসছে কেউ কত কিছু দুনিয়া সব জিনিস সব দিনের মোকাবেলা তোমার এই এক এই কলমা তোমার এই সমস্ত জিনিস সারা দুনিয়া উপরে গাড়ি এবং হবে এই কল্যা হবে না একদম জবরদাসের এই যখন এটাই মধ্যে और ये कलमार हेदायत के दिल्ल मध्य रखे जी एक दिल्ल मध्य रखबे मानुषेल मध्य एम शक्तिमान जे शक्ति जमीन आसमान नहीं कलमा जे हेदायतर संगे जमिने बसा कलमा के पड़ने तो यही कलमा यी যে সাত আসমানকে ভেঙে করা আসে কোন সাত আসমানকে যদি একটা গোনাকার বৃত্তেতে পরিণত করা হয় আর এটার ভিতরে এই কলমাকে রাখা হয় সেই কলমা এই সাত আসমানের বৃত্তের ভিতর থেকে এই কলমা এই সাত আসমানকে ভেঙে ধরে গেছে কলমা কত সত্যিকাল আজ মুসলমান এই কলমাকে কলমাকেই ভেঙে গেছে হুকুমত মানা হুকুমত দিয়া ভয় দেখিয়েছে টাকা মানা টাকা দিয়া ভয় দেখেছে কন্যা মানা ভয় চলাচল হয়ে গেছে ওরা খাইছে মালগুলো আমার বিরুদ্ধে রাখছে যে বলে এত গরিব আমার বিরুদ্ধে লাগছে কি ষড়যন্ত্র যে পাকাইতেছে আমরা জানি কোন বিপদের মধ্যে ফলার ভয় হতে হয়ে যাবে মানুষকে ভয় করতেছে জলকে ভয় করতেছে ভয় করতেছে মালকে ভয় করতেছে দুনিয়ার সমস্ত মহলুকের ভয় তার ভিতরে সমস্ত মহলুক তাকে ভয় গেছে সে ভয়ে তোড় হয়ে যেতে খাইছে মাফ সেই কথা জানে না যে আমার কাছে যে কলমা আছে এই কলমা তো ষাট হাসমান এইটাকে এইকাবিলা করার ক্ষমতা রাখেন সেটা কনমাই গুলি দুনিয়ার মকমুখে যে তার যে তার সমস্ত কথা কৌশলের মোকাবেলায় সেও কৌশলে ক্লিয়ার করছেন তুমি একটা কিছু করবে আমিও করতে পারছি তো সে তার জল পকেছে এই ধরে দেখা যাবে কার জল জয়ী হয় মেয়ের মহাজনাম দোষ হল মানে হেদায়তওয়ালা সবসময় জয়ী হবে হেদায়তওয়ালা জয়ী হবে হেদায়তওয়ার কাছে এমন করোনা আছে যে এই করোনার মোকাবেলা সারা তুমি আগর ক্ষমতা দুই ফোটের হরকত দুই ফোটের আমলায়ের লোকের আমল আত্মাড়ায় তাহলে তো এইজন যদি সারা অঙ্গ নারায়া যে আমল করে এই আমল যদি করে তাহলে তোর কথাই নাই দুই ফোট নারায়া যে আমল করছে এইটার মোকাবেলা কোনো ক্ষমতা কমি রাসমারেন নাই আল্লাহ তারা পাহাড় সৃষ্টি করছে আগুন সৃষ্টি করছে পানি সৃষ্টি করছে বাতাস সৃষ্টি করছে বলে এর চেয়ে শক্তিশালী বলে মোহাম্মের সরকার বাম হাতে খবর হয় না অর্থাৎ গোপন সরকার তার বেশি শক্তি রাখে এর চেয়েও বেশি শক্তি রাখে যে শক্তি পাহাড়ের মধ্যে আছে যে শক্তি পাথরের মধ্যে আছে যে শক্তি लोहार मध्य आक्ति आगुने मध्य आक्ति पानी मध्य आज शक्ति बताशे आज एक बड़ शक्ति काफर के लोहा चूरम जो लोहा गानी अ पानी के बतास उ तो के सब शक्तिशाली मैं सब से शक्तिशाली ने बोले सब शक्ति एकत्र होया এক মোয়ামেন বান্দার সরকার আমলের মোকাবেলা করতে পারে সরকার আমল তার চেয়ে বেশি শক্তি রাখে এর বেশি শক্তি রাখে আমলের উপরে যাকিম মোহাম্মদ সন্দাহ আল্লাহ পাকের থেকে যে আমার নিয়ে আসছে ওই আমলের আমাদের উপরে যাকিম এ এক হেদায়ত দিয়ে এটা এক হেদায়ত আমলের উপরে কামিয়াজি মিলবে আমল আমল বড় আমলের দ্বারা আমরা দুনিয়া আখেরাত বলবে বলে এইটার উপরে যে এটা খেদায়ত যখন এই হেদায়ত মিলবে তো আমল তৈরি হবে নামাজ তৈরি হবে এমন তো নামাজ তৈরি হয়নি নামাজ পড়া মুসলমানের নামাজ ঠিক বলে সে নামাজ এত বড় আমল যে সে যখন ভালো করে অভিযোগের ঘর থেকে ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে রওনা হয় যে ঘর থেকে যখন সে মসজিদের উদ্দেশ্যে রওনা হয় তো মেয়েরাম হাজার আমরা প্রতি কদম আমল প্রতি আমল প্রতি আমল আর তারপর এসে যখন মসজিদে নামাজ পড়তেছে সুন্দর মহাকার আমি এই নামাজ এত শক্তিশালী আমল যে আল্লাহ আপাকের কুদরত থেকে ফায়দা হাসিল করার এত শক্তিশালী আমল আর কিছুই নেই রাখেন নিয়ে আসে সব আমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী আমল নামাজ আজ বেড়ে মহারণটা অভাবে নামাজ হল সবচেয়ে মুসলমানের কাছে নামাজ আমল তো কেউ তো নামাজ ছাড়িয়ে দিচ্ছে নামাজ ছেড়ে টাকাও তোমার মধ্যে দুনিয়ার চিরা দাম লাগার আর যারা নামাজ পড়তেছে তাদের কাছে এই নামাজের আমল অত্যন্ত মামলি আমল ও নামাজ বলতে কি লাগে नाम की नाम ये नामायत के हासिल करें मस्जिद भोड़ा मुसल्ली हेदायत खाली मस्जिद घोड़ा नाम सबाई नाम कल दिन भमजिया दोकान दिए हा চাকরি দিয়ে হয় এই কি হবে মল দেওয়া হয় একই হবে হুকুমত দেওয়া হয় যে কি হবে তুই নামাজের মধ্যে তার দিল লাগতেছে তার জিন্দিগির সব আমোলের মধ্যে সবচেয়ে খারাপ এবং সবচেয়ে অসুন্দর আমোল হল নামাজের আমোল তারা অফিসে যাওয়া এইটা খুব সুন্দর পরিপাঠি চুলা চেয়ে যাবে ভালো চাপড়ে যাবে জুতা পানিশ করে যাবে সময় মতো টাইম নিয়ে যাবে এক সেকেন্ড দেরি করবে না ডিউটি ঠিক ঠিক মতো পালন করবে কিন্তু ম্যাডাম মহাজনাম চুল নামাজ বলে যে সঙ্গে তো একসঙ্গে বাড়িতে যেয়ে করে নেব বাদ মধ্যে যে বলে একজন সব নামাজ পড়ে নিয়ে আমাদেরকে বাদ করেন না বাদ অসুবিধা আছে আপনার যে কয়েকটা নামাজ সব বাথায় হয়ে পড়ে নিয়ে বাড়িতে দিয়ে ঘুরে নিন দুনিয়ার মধ্যে মজবুল আছে লোক তো নামাজের জন্য একটা অস্ত্র আছে দিকে মূল্যে করে নামাজ বললাম না নামাজ বললাম না কিন্তু মনকে শান্তনা দিতেছে ওরে একসঙ্গে রাত্রে বেলা সব নামাজ করে দেবে তো নামাজের জন্য কোন সময়ের হিসাব লাগবে না এটা কোনো সময় সবাই কত করে ঘরে বেরিয়ে হবে কিন্তু ব্যবসা এটাকে সময় মতন করতে হবে এদের এক সেকেন্ড তৈরি করা যে এক ঘন্টা দেরি করা না ওর এক ঘন্টা দেরি হইলে আমার কত ডজন কাটা কত ডজন কমে যাবে কত টাকা কমে যাবে আমাদের উপরে যে কিং হইত যে উপরে যে ছিল তো উপরে কি কিছু হয় কথা হয় না এই জন্য আমলকে ফালাই রাখবে আমলকে ফালায় রাখবে ফলে যেভাবে খুশিভাবে প্রয়োজন মসজিদে আসতেছে তো মসজিদে নামাজ কিভাবে পড়তে হবে এটা তো শিখার প্রয়োজন মনে করে না বলে নামাজ আবার লাগে লাগে নাকি নামাজ পাউন দোকানদারিও শিকন লাগে সাইকেল চালানো শিক্ষণ লাগে নামাজ শিখা লাগে না তো নামাজ শিখা লাগে না সাইকেল চালাইতে এটা শিখতে হবে একটা মামলি যে দুই চার পয়সা একটা ব্যবসা করতে বলে এটাও শিখা লাগে কিন্তু নামাজ শিখা লাগে কি হল বলে যে নামাজ শিখা ছাড়াই নামাজ নামার শিখা ছাড়াই নামাজ করবে কারে কিভাবে দাঁড়াইতে হবে রসুল্লাহ তাহাদেরকে নামাজ শিখিয়ে দিবে কাতার করো কথা শুভে করো তো একজনের তাহাদা এখানে বলেন যে অনেকদিন পর্যন্ত ওরা চল আসে এখন আমাদেরকে কাতার সোজা করার শিখাইলেন হুজুর তোলায় মনে মনে তিনি একমিন হইলেন যে তাহাদারা নামাজ কাতারে খাড়া হওয়া শিখে গেছে এতদিন নামাজে কাতার কাতার করা শিখেছেন আমাদেরকে হুজুর নিশ্চিন্ত হয়েছেন যে আমরা শিখে গেছি এইরকম মতন অবস্থা হইল তখন একদিন রসুল্লা শেষ আমাদের নিয়োগ বানতে যাবেন এরকম সময় দেখলেন যে একজন কাতারের মধ্যে থেকে একটু আগে করে দেবে কাতা একটু ব্যাখ্যা করবে চলম্বা কাটার সোজা করো কাদার সোজা করো তোমরা কাতার সোজা করো তা না হলে তোমাদের দিলগুলিকে যেমন কাটার দেখা তোমাদের দিলগুলিকেও দেখা করে দিবে আমরা কাতারের মধ্যে যখন কাটার দেখা করবে তোমাদের দিলগুলিকেও দেখা করে দেবেন আমরা তোরাও বলেন যে ওরা সেই রোমানায় নামাজিদের মধ্যে যে নতুন পার্থক্য তাদের মধ্যে যে আকাশে দিদার ধজা এইটার একমাত্র কারণ এইটাই যে আজ নামাজের মধ্যে টাকা সোজা করা ভুগে যেতে পারেন আসা সব থেকে দিয়েছিলেন চোখ গুলা দিচ্ছে সব গুলি ধরে সভাব তো জোড়ায় এসে ধরার জন্য গেছে কিন্তু কাতার সোজা করে কিন্তু কাতারদের তো বেরোবে কাতারে কিভাবে তারাই তো বেড়ে গেছে দৌড় দিতেছে যে ধীরে সুস্থ যাও তুমি হোরাঘুরি করে না যা তুমি সঙ্গে পাও ভালো যদি দু এক রেখা তো এটা তুমি পড়া করে দিবে কোন অসুবিধা নাই এটা নামাজের জন্য এরকম জড় হয়ে তো জন্য যায় তো নিজেও হাঁপাইয়া যায় আবার দোড়াইয়া তাড়াতাড়ি তো মিললে ধরবে রুপু ধরবে কাঁচার সোজা করবে না যেমন যেমন করে নামাজ পড়বে বলে নামাজকে সুন্দর সুন্দর করো নামাজের সৌন্দর্য আমল জাহিনীরভাবে নামাজের সৌন্দর্য আনবে তো এই নামাজের জন্য আমারকে এটা নামাজটা একটা আমল তো আরো সমস্ত আমল গুলা সুন্দর করবে আল্লাহ আবাকের দিকে সুন্দর করো সুন্দর ভাবে আল্লাহ আপাকে রিকের করল শুভান না যে কি বললো কি দেখবো আল্লাহ আপাকে কোরআন এর কোরআন বুঝতে পারছেন না যে কি কি কোরআন না আর সে বলে যে হরক দিলে শুদ্ধ হয়েছে দেখানের শব্দ হইতেছে না কিভাবে শব্দ উচ্চারিত হইতেছে না কি তো খরানের কাপড় চেনাও হবে না কোরআন কাপড় চেলা প্রত্যেকটা হরফকে শুদ্ধ করে স্পষ্ট করে কোন সেই চেলাউকে সুন্দর করবে তা আমানকে সুন্দর করবে কখন যখন এই হেদায়ের দিবের মধ্যে আসবে যে রবি আমল জমির আসমানের চেয়ে বেশি শক্তি রাখে জমির আসমানের চেয়ে বেশি দাম রাখে আমল তখন আমল তৈরি করবে টাকার দাম বেশি টাকা তৈরি করতেছে চাকরির দাম বেশি চাকরি করতেছে দাম বেশি দোকান তৈরি করতেছে যদি আমলের দাম আজ মুসলমানের হয়ে যায় तो मुसलमान आम तैयार कर जो मुसलमान तो मुसलमान सारा दुनिया से सारा दुनिया के समस्त जप सारा दुनिया विजयी होते द्वारा अमान शक्ति बुदे से हाथी मध्य भाव था द्वारा जमीन आसमान मोस् कार्य हुए टाखा दिया कि है टा दिए तो कियु है ना তুমি একজনকে টাকা খরচ করা বাধ্য করতে চাইছ কজন ছায়া নিয়ে আসে দিয়ে তোমার নাফলমানি করলো তোমার দুই দিকে করলো আর তোমার মা শকিল করলো টাকা দিয়ে তুমি বাধ্য করতে পারবে না আজ যদি তুমি আমানের রাস্তা একটিয়ার করো তো আমাদের মধ্যে এরকম শক্তি মানুষ নয় বলে আসমান জমিনের সমস্ত মকলু বাধ্য হয়েছে সমস্ত মকলু ভর্তে এক লোক ওই যে ম্যাগের নিচে দিয়ে যাইতেছে ম্যাগের মধ্যে আমার শুনতেছে অমুকের বাগানে পানি দে জন্য ম্যাগকে বাধ্য করা হইতেছে ম্যাগকে হুকুম করা হইতেছে যে বাগানে পানি তো যখন কারে পাইতে তো জিজ্ঞাসা করতেছে আপনি কি আমল করেন এখানে যে আপনার জন্য বাধ্য করা হয়েছে ম্যাগকে হুকুম করা হইতেছে কি আমল তৈরি করেন আপনি কি আমলের এই শক্তি এ কথা জিজ্ঞেস যে কত টাকা মাল কত মাল জমা করছেন যে ব্যাগকে হুকুম করা হইতেছে কত বড় সরকারি পদে চাকরি নিছেন আপনি যে সময় আপনার আপনাকে মানে একে আসমানের ব্যাগ গুলি আপনার জন্য ভাগ্য করে হইতেছে আপনি সরকারি কত উচ্চ পদের চাকরি নিচ্ছেন আপনি কি মন্ত্রী না মিনিস্টার না আপনি প্রধানমন্ত্রী না আপনি রাষ্ট্রপতি না আপনি সেনাপতি এই কথা জিজ্ঞেস আর বলে আপনি এখানে কি আমল কি আমল করেন আমল পাচাই দিচ্ছে হক আদায় কোন আমল মানে এই জমিনের হয় এক ভাগ হক হিসেবে আপনার তোমার হুকুম তাদেরকে দিয়ে আমল তৈরি আরেক ভাগ গরিব মিষ্কিমকে দেওয়ার হুকুম আমি গরিব মিষ্কিমকে দিয়ে দেয় এক আমল তৈরি করি আমার যে আরেক ভাগ এই জমিনের মধ্যে আমার আমল এমন এক আমল যে হুকুম করা এই পানি করতে পারে জমিনকে হুকুম করা হয়েছে বহির করার ভিতর থেকে জমিনকে হুকুম করা হয়েছে বাইর করার ভিতর থেকে তো জমিন ভিতর থেকে যে বাইর করতেছে তো এটার মধ্যে জমিনের ভিতর থেকে সবকিছুকে বাইর করে জমিনকে বহ্য করা হইতেছে আর মানুষ কারণে টাকার না নয় শক্তির কারণে শক্তি অর্জন করছে দল বানাইছে পার্টি हुकूमत नहींज्ञ ना बोले हुकूमत के हुकुमत दुर्भिक्ष लगे जमीन के हुकुम दिए दीतरे जावा सब रुखे रखो कई बोना हुकूमत वाला दुर्भिक्ष लगे दुर्भिक्ष लागसे दुर्भिक्ष पत्थिका आरोप हुकूमत दिए तमी भितर बैर कर क्षमता रखे ना जमीर भर बाहर कर लेना तो आल्ला जो येल खराब है ये जो कैम तो जागे जमीन भूखे देना जो जमीन ऊपर तैयार हो तो जमीन के हुकुम देवा भर बाहर कर आखिर दी तुम भा कि रखी बाहर को हमारा पंचायत জমির ভিতর থেকে বাইর করতে কৃষক মনে করতেছে আমি খেতে করি সরকার মনে করতেছে যে আমি এদেশে প্ল্যান দিয়ে চালাইছি যে ফসলের এক মেহনত চালাইছি যাতে ফসল বেশি উৎপন্ন হয় জ্ঞান বিজ্ঞানীরা তারা বিভিন্ন রকমের জ্ঞান চর্চা করে তাদের কম কৌশল খাটাইতেছে করতেছে আমাদের সমস্ত কৃষি বিজ্ঞানের যে অন্নতের কারণে দেশে এখন ফসল ফেটে আর জমিন জমিনে ফসল বেশি বেরিয়ে যেছে বেশি ফল বেশি ধরতেছে মেরে মাঝবো এই সব কিছু থাকা সত্ত্বেও সদায় পান যদি দুর্ভিক্ষ দিতে চায় তো দিয়ে দিব এই সমস্ত জ্ঞান বিজ্ঞান সব বেকার হয়ে পড়ে না যে এখানে কিভাবে করা যায় তো মেরে মা আগরাম দশটা বুঝবো দিকে পানি বন্ধ করে জমিন থেকে ব্যাংক হওয়া বন্ধ হয়ে গেল পানি বন্ধ হয়ে গেল ম্যাঘের পানি যদি বন্ধ করা যায় তো জমিনের নদী থেকে পানি যতই अल्लाह कर मध्य बैंक अल्लाह चल रब्जा जब जमिने आम तैयार हुए तो मैं हुकुम आग पानी दर्शन करे और जमीन के हुकुम करा गेदर के बैर करो बैंक के पानी दीजिए तुम्हें गेटर देखे बैर करो फिर मैं समाज खेल मैंने दुर्भिक्ष देखा दीब আমাদের জমানা দুর্যোগ করে দেন ক্যামত পর্যন্ত আনে বলা উম্মতকে রাস্তা দেখাইবার জন্য তাহলে সেই জমানায় কেন আমল সবার শুধু ছিল তাহাগাদের জমানা ছিল কিন্তু ক্যামত পর্যন্ত এই উম্মতকে এটা রাস্তা দেখাইবার তুমি কি জমিনের উপরে মেহনত বাড়াই দিবে না তুমি সার তৈরি করা শুরু করে দিবে না তুমি আর কোনো পরিকল্পনা করবে জমিন থেকে বাহিন করার জন্য এই এইরকম যদি পরিস্থিতি কেমন পর্যন্ত কোন সময় আসে দুর্ভিক্ষ দেখা যায় তো এই দুর্ভিক্ষকে দূর করার কি পদ্ধতি হবে দুর্ভিক্ষ দূর করার পদ্ধতি কি হবে ওইটা শিখাইবার জন্য শাহাবাদের জমানায় এইরকম পরিস্থিতি নিয়ে খুবই এখন জমানায় সূর্য গ্রহণ নেই বলে তিনি জমায় একেবারে অন্ধকারের মতো স্থান থেকে যার যার কাজ ছেড়ে দিয়া কোন দিকে বলে রসুল্লা সেমাকে হয়েছে যে এইরকম কি আমল করে ওইটা দেখব হোটেলে তো সবাই ঘরে আসছে হুজুর এখন সোল্লাহ মন্দিরে দেখতেছে যে রসুল্লাহ রসুল্লাহ হয়েছিলাম এবং লম্বা নামাজ রসুল্লাহ সব যে আমাদের সূর্য তার গ্রহণ শেষ হয়ে এই আমলকে সাহাবাহিক দেখছেন সূর্যগ্রহণের পরিস্থিতিতে এই আমল করতে হবে এই আমলের দ্বারা সূর্যগ্রহণকে দূর করতে হবে মহাকারাম বস্তা গুলো বলেন যে সম্পর্ক দিল জনগমানে দুর্ভিক্ষ দেখেছেন এই জন্য করণীয় আমল শিক্ষা দেবার জন্য দুর্ভিক্ষ লোকজন মারা গেছে হ্যাঁ আমার তুমি সবার বিকেল থাকতেছে মিশনে বসে বসা বলে আমি রকম কোন চিন্তা করবেন না থেকে থাকবে সম্প্রদায় উদের কাটা গানা করব। এই কাতার এত দীর্ঘ হবে যে এই কাতারের প্রথম ওট মদিনাতে থাকবে আর এইটার শেষ ওট মিশরে থাকবে একের পরে একের পরে একজন গুরুবৃক্ষ দূর মানুষ মরদে না করে শুরু করছে আবার যে সেই জমানায় ওট বোঝাই খাদ্য রস সহ এক ভোটা ওড এক এক পরিবারকে দিয়ে দিচ্ছে বলে খাও এদের শীতে যা আছে সব খাও শেষে আর ভাবে এক এক পরিবারকে এক এক ওট বোঝাই খাদ্য পুরো দুর্ভিক্ষ দিয়ে জন্য আল্লাহ তালা সব খাজানা না করলে মানুষের ঘুম দিয়ে আল্লাহ মানুষ মানুষকে খাওয়াইতে পারে তো বহুদিন যখন জমা করছে এক মাসে এক লোকমা এইসব খেয়ে পড়েছে তাহলে আমার সব আমার তিন লোকমা খাওয়া এরকম তোমার এক লোকমা খায়া তাকে তো ভুকেই তাদের এক লোক মেয়ে খেয়ে বলে তো কোন মকলু কোন মানুষ কোন বাস্তার কত বড় টাকা মেলা কানু খাইবে কোন দেশের মানুষের খাদ্যের ব্যবস্থা করবে মানে এই ক্ষমতা কোন মানুষের নাই কোন হুকুমতের নাই আল্লাহ হাসানার স্বয়ং জমিনের ভিতর থেকে তার কখনলুকের জন্য রুজি বাড়ি দিয়ে দিতে যতই খাদ্য আনো অবাধ যায়। একজনের বকরি জবাই করছে তো জবাই করা দেখেন যে ওইটার ভিতরে কোন রক্ত বলতে কিছুই নাই আর গোস্ত বলতে কিছুই নেই হাড্ডিগুলি ছাড়ার নেই তো সে বলছে যে হাই মোহাম্মদ যে ভিতরে পর্যন্ত গোস্ত রক্ত বলতে কিছু নাই হাড্ডি কিছু নেই এরকম জমিনের ভিতর থেকে বাইর হওয়া বন্ধ হয়েছে উপরে না তোমাদের জানুয়ারদের জন্যই তোমাদের জানওয়ারদের জন্য আমি জমিনের ভিতর থেকে সমস্ত প্রয়োজনীয় জিনিস বাহির করলাম পাহাড়ি আন্না সবকা মা আসম্পা চন্মা শাখা লাভ না farmatuna afiha haban wa 'inban wa qalban wa zaytunan wa nahla wa hada'iqan gulban wa fakihatan wa ankam masahan lakum wa li anhamikum hi shogdu tumader jonno ar tumader janwar gulir jonno to janwarer jonno zaminer bhitor theke campaign hochhe nodarogabey bhitor theke khaddo মানুষের যাবতীয় প্রয়োজনের জিনিস সব জমিনের ভিতর থেকে বের করতেছে বলে কাঠ বাড় ভিতর থেকে বের করবে লেবাস পোশাক পরিধান করবে তো ওইটাও জমিনের ভিতর থেকে বের করতেছে খাওয়া দাওয়া করবে দূর করবে তো ভিতর থেকে বের করবে তো মানুষের জরুরা এবং সব জিনিস জমিনের ভিতর থেকে বের করছে মেয়ে মহাগ্রাম তো হাই মহামার হুজুর আসম সাল্লাহ ভাবতেন এইরকম দুরবস্থায় হইত না হুজুর সাল্লাহ থেকে চলে গেছে দুরবস্থার মধ্যে বলছে তো সে স্বপ্ন দেখতেছে বলতেছে অম্মকে পরিণাম দাও আর তাকে যে আমি তো তোমাকে বড় বুদ্ধিমান করছিলাম তোমার কি হইল তো সেটা বলে আমি আপনাকে এই পয়সম বলে যে এদের কি অর্থ মজে বাড়িকে জমা করছে তাদের বলো এই কি অর্থ আমি কি কোনো বদল হয়ে গেছি পরিবর্তন হয়ে গেছি আমার আমল খারাপ হয়ে গেছে বলে না আপনার আমল তো সব ঠিকই আছে কোনো পরিবর্তন হয় নাই তা কোম অপরোধকারী নামাজ কামড় করার মধ্যে কোন রকম পরিবর্তন হয় মানে চাইলে এই স্বপ্নের কি অর্থ হুজুর বলতেছেন তোমাকে তো বড় বুদ্ধিমান মনে করলাম তোমার কি একজন খেলার করতেছে আমার বুঝে আসছে তাহলে এটার এই যে হুজুর এখন এখন বলতেছেন তোমার পর আল্লাহ আচালার যে তিন বানাই দিয়ে আসছিলাম হেদায়তের মেহনত দিয়ে আসছিলাম হেদায়তের উপরে রেখে যে সব কিছু আল্লাহ থেকে হয় আল্লাহর কাছে হয় তুমি আল্লাহ মফলুকের কাছে তোমার কাছে কেন সাহায্য চাও না তাহলে তোমার বাচ্চা তোমাকে বলেন যে হয় আছিস তো হয়ে গেছে তো জন্য হাত উঠাইছে তোমার যে ঘ আসতেছে আর মেঘের থেকে আওয়াজ আসতেছে জমি আসমানিজা খার হাতে চোখ দেশে রায় থেকে চালাইছে ওইটা কৃষির উপরে হকুমতের উপরে নমিনদারী উপরে নাম মা জ্ঞান বিজ্ানের উপরে বলে ওইটা তো চলতেছে আমাদের উপরে আমার উপরে রাহানবাদিবাদ বাহারি বিমা কাশাবাদিন না বলে যে জমির আসমানে যত বিশৃঙ্খলা দেখতেছ এগুলি কোন জ্ঞানের অভাবে নয় মানের অভাবে নয় এগুলি কোন মানুষের শক্তির অভাবে নয় বলে যে এগুলি হইল মানুষের আমল খারাপ হওয়ার কারণে এদিক থেকে আমল খারাপ হইতেছে ওদিক থেকে নিজাম বদলাই যেবে নিয়ম খোঁজার বদলাই যেতেছে নিয়ম বদলাই পরে শীতকালে গরম দিব গরমকালে শীত লাগাই বর্ষার সময় বৃষ্টি নাই বর্ষা ফেটে গিয়ে বৃষ্টি শুরু করবি পরে নিজাম বদলাই যেতেছে দোষটা দুধ যে সমস্ত জিনিসের সে অবকৃত এত এগুলি সব তার জন্য ক্ষতির কারণ হয়ে যেতেছে আর জলের স্থানে সেদিন ছড়ায় পড়তেছে নিরাপত্তা নাই হেফাজত নাই শান্তি নাই চিকিৎসার অভাব নাই কিন্তু সেফা নাই চিকিৎসার অভাব নাই কিন্তু সেফা নাই ব্যবস্থাপনার কোন রকম ত্রুটি নাই কিন্তু শৃঙ্খলা নাই সব লোক মারা বাজার গরম হয়ে গেছে মারামারি হানাহানি চালু হয়ে গেছে অবশ্য অভাবে পড়ে মারামারি মানুষ এরকম তখন নিজাম বদলে নিজাম গায়ে দিকে চলতেছে উপরে মানে মানুষের আমলের উপরে যদি আমল হয়ে যায় এই মানে আমল তের হয়ে যায় মেরে না হবেন দুশো জমিনের নিধানকে কথা করে এটা বলেন পানির অভাব তো লোকেরা মধ্যে জমানদের স্বাধীনার মধ্যেছে আমি না পানির অভাবে তো আমাদেরও অবস্থা কাহিনী আমাদের গ্রামগুলিরও অবস্থা কাহিন হয়েছে তোমার সবাই এটা নাক খারা হয়ে সমাল করতেছে আর দোয়ার জন্য হাত উঠেছে আবার এই যে দোয়ার জন্য হাত নামাই এবার আগে মোশোর ধারে বৃষ্টি শুরু হয়ে গেছে ওই পুষ্টি পানিকে একত্র করা তারা নিজেরা নিজেদের পান নিজেদের জন্য জমা করে নিতেছে তাদের জানওয়ার পানি পান করা হয়ে যেতেছে ওই যে নিদান বৃষ্টির নিদান মেঘের নিজান এটা তো আমলের সঙ্গে লাগা আছে এটা কোন দুনিয়ার কোন জ্ঞান বিজ্ঞানের সঙ্গে নয় দুনিয়ার কোন মাল গৌরবের সঙ্গে নয় এটা কোনো দুনিয়ার হকমতের সঙ্গে নয় বলে এইটার সম্পর্ক তো মানুষের আমুলের সমল বিয়া হয় এইটার একিন দিনের মধ্যে পয়দা হয়ে যায় আর মুসলমানের দিনের একিন আমাদের পরিবর্তে টাকা পয়সা দুনিয়ার চির আশ্বাদিয়া হয় এখিব দিনের মধ্যে ভুগতে তো ওগুলি সব ওদের পেছনে মেহনত লাগতেছে ওদের পেছনে সময় ব্যয় হতেছে ওইটাকে সুন্দর থেকে সুন্দর যে একটা দোকানদার সে তার মালকে কথা মজা করা চকচকা বানাইতেছে এটা ভালোভাবে বিক্রি হবে যত চকচকা হবে তত ভালোভাবে বিক্রি হবে সেভাবে চকচকা বান্ধব খুব মেহনেজ করতেছে একটা কাপড় বানা কাপড়ের দোকান তো সে তার কাপড়কে কত সুন্দর করে সাজিয়ে গেছে আর কত সুন্দর ভাবে এটাকে পেশ করে দিয়েছে আর কিরকম উন্নত মানের বানাইতেছে বলে এইটা খুব দাম হবে এইটার খুব মূল্য হবে কিন্তু মেরো মা করন্দোস্ত আজ মুসলমান তাদের আমারকে দাম দেয়নি আমারকে ছড়ে রাখছে বলে এটা যেমন তেমন হয়ে আমার মস্ত হয়ে যেতেছে কিন্তু দুনিয়ার জিনিসপত্র উন্নত থেকে উন্নত হয়ে গেছে তো জিনিস যতই উন্নত হোক না কেন জিনিস যতই শান্তি এটা তো আল্লাহ আপাক দিলেন আল্লাহ আপাকে মেজাম হইল বলে যদি জিনিস অনন্নত হয় আমল ভালো হয় আমি শান্তি দিয়ে দিব কুয়ে ঘরের মধ্যে শান্তি দিয়ে দিব হেফাজত দিয়ে দিব যদি আমল ভালো হয়ে যায় আর যদি আমল নষ্ট হয়ে যায় তো পাখা দামানোর মধ্যে আর একেবারে খুব পাহারা আর খুব হেফাজতের মধ্যে আমি হেফাজত নষ্ট করে দেব আমি এখানে নষ্ট করে দিব যখন আমল নষ্ট হয়ে যাবে তো মানুষ টাকা নিরাপত্তা বানায় নিরাপত্তাহীনতা ভুগতেছে নিরাপত্তাহীন মনে করতেছে বলে আমার গানের কোন নিরাপত্তা নাই আমার মানের কোন নিরাপত্তা নাই আমার আগ্রহ ইজ্জতের কোন নিরাপত্তা নাই না ঘরের মধ্যে নিরাপত্তা না নিরাপত্তা না কোথাও নিরাপত্তা কোথাও নিরাপত্তা নেই এই নিরাপত্তা আল্লাহ তালা উঠাই গিয়ে যখন মানুষের আমল নষ্ট হয়ে যায় আর যখন মানুষের আমল ঠিক হয়ে যায় তো আল্লাহ আল্লাহ আতাস নিরাপত্তা দিয়ে দেয় তো কুড়ে ভালো মধ্যে নিরাপদ হয়ে যাবে খুবই এখন তোমরা এসব কথা যদি তোমার আয়ার দীর্ঘ হার তুমি যদি বাইকে থাকো তুমি এরকম নিরাপত্তা দেখবে যে একজন মহিলা এমন থেকে একা উঠের পিঠে নানা মানুষ সহকারে তার গহনা সব অলঙ্কারী সহকারে একা একা সফর করে আসবে এবং এই ভয় তুলনাথ করবে তার ভিতরে আল্লাহ তারা তারও ভয় থাকবে না এবং কেউ তার মানের দিকে সে উঠায় থাকাবে না কেউ তার আবরু ইজ্জতের দিকে কেউ কোথায় তাকাবে নাহাদ মজিউ রাহু তিনি চার জমানায় পরবর্তীতে পরে দেখো দেখো রসুল্লাহ সাল্লাহ্লামের ভবিষ্যৎবাণী কিরকম সত্যে পরিণত হয়েছে এই সেই মহিলা দেখা যে এমন থেকে সফল করে আসছে একাকে রাস্তায় কোথাও তার কোন ভয়ের ছিল না কোথাও তার নিরাপত্তা বিঘ্নিত হয়নি সাল্লাহ ইসলামের ভবিষ্যৎ পরিণত হয়ে মা নিরাপদ হয়ে আবহুত নিরাপদ হয়ে যাবে আবর ইন্দুক নিরাপদ হয়ে যাবে যখন আমল ঠিক হয়ে যাবে কিন্তু আজ মুসলমান হেদায় পাবে আমলকে ছেড়ে দিয়ে মাল বানাইবার কিছু মাল দিয়ে আমাকে বুধ করে দিব মাল দিয়ে আমি যে দেহরক্ষী রাখবো মাল দিয়ে আমি আমার বাড়িতে পাহাড় যা ঠিক করবো সেই সব কিছু ঠিক করার পরেও ফোন করে আমার হলে আর একজন আল্লাহ তারা যাকে নিরাপত্তা দিয়ে রাখছে তো সে খুব পাঠে করে ঘুমাইতেছে তার কোন ভয়ই নেই তার কোন চিন্তাই নেই তো মেরে মতো এটা আবার তো তবলিকের মেহনত হইল ওই হেদায়তকে হাসেল করার মেহনত যখন এই রাস্তার যান মালের থাকবে আর শাহাবাদের তরিকায় এই মেহনতকে করতে থাকবে তো আমরা হাসানা দিনের ভিতরে হেদায়ত ভাঙবেন আর কথা বুঝিয়ে দেবে এই সমস্ত মকদেরও এখানে কিছুই করতে পারবে না আমার কোন ক্ষতি করতে পারবে না আমার কোন উপকার করতে পারবে না লাভ লোকসানের মানিক একটা লাভ আর কাছ থেকে মোহাম্মদ সেই মত আমর হিসাবে নলেজ করবে সে তসবির উপরে একই করবে সুন্দর দোয়ার উপরে একই করে দোয়া শিখবে দোয়া শিখবে এখন তো অঙ্ক শিখতেছে ইংরেজি শিখতেছে এখন তো হল বিভিন্ন রকমের দুনিয়ার বিদ্যা শিখতেছে অগ্নি মুখস্থ করতেছে যখন হিদায়ত আসবে তো সুমুল্লাহ সমুল্লাহ আলী ওসলামের পাঠানো মসনুল গোয়া মুখস্থ করতে শিখবে বলে এইটা শিখবে এইটা মধ্যে ভারী শক্তি সাল্লাহ যত শিখাইছে এই সমস্ত গোয়া আল্লাহ তালা তার নবীকে যিনি কর্মী মানা তিনি খোল এটা শিখিয়ে দিলেন আমার আপনার এই ভাবে দোয়া করতে বলে এই শব্দগুলি বলতে বলেন ওই দোয়াগুলি তার উন্মত কে শিখে দিলেনা হেদায়ত রূপে সব উম্মত এই সমস্ত দোয়া তাদের এসব দোয়া তাদের জানাচ্ছে তাদের প্রয়োজনে তাদের দয়ের জন্য যথেষ্ট ছিল আব্দুল্লাহ ঘরে থেকে দেখবেন ওনার বিভিন্ন সুতা বন্ধা রেখেছে তো রেডে কি বলে রেডে একটা রোগের জন্য মন্ত্র করে সুতা বন্ধ হয়েছে বলে আব্দুল্লাহ নিমসুদের পরিবারের জন্য এইসব মন্ত্র খন্ডের কোনো প্রয়োজন নেই জন্য রসুল্লাহ যে দোয়া বজাইছেন না বলে এই দুয়াই যথেষ্ট আব্দুল্লাহ মসুদের পরিবার আব্দুল্লাহ মসুদের পরিবারের জন্য এই যথেষ্ট বলে এরকম কথা কেন বলতেছেন অমুক জিহুদের কাছে গেছিলাম সে যখন মন্ত্র করে আমার চোখের ধারা দিল তা আমার চোখ ভালো হয়ে গেল চোখের মধ্যে ব্যথা করতেছিল তো সে মন্তব্যে দিতে পারতে আমার চোখ ভালো হয়ে গেল তো হাজার আব্দুল্লাহ মুখ্যমন্ত্রী বললেন আরে ওইটা তো ছয় টানের তার সাথে ছয় টান তোমার চোখের মধ্যে আর যখন ও তো ছয় টান কোথা দেওয়া ফেরে দিচ্ছে আরেক ছয় টান একশানে দিতে আরেক শয়ানে কোথা দিচ্ছে তো এক শয় ফুকে আরেক ছয় টানে কোথা দেওয়া বন্ধ করছে এটা হলে এগুলি কিছুই না তোমাদের জন্য রসুল্লাহ তোমারই যথ্যুসমানের সময় টাকা পয়সলে সেগুলো এগিয়ে নেয় আমার দর্ঘদ নাই আমি আমি আসবে আপনার যে মেয়েরা আছে আপনার তারা আপনার পাবে আমার আমার মেয়েজারকে আমি সুরা আঁকেয়া শিখিয়ে দিচ্ছি তো তাদের জন্য এই সুরা বাকিয়াই যে তাদের জন্য এই সুরা ওকে সুরা ওকে যে ব্যক্তি যে সুরা ওকে পড়বে নিয়মিত তার অভাব হবে না তখনও সে ভুকা থাকবে না তখনও সে কখনো সে ভুকে থাকবে না আজ উম এমন ছেড়ে দিয়েছে টাকা কামাইব তাইলে অভাব দূর হইব তো টাকা অভাবকে দূর করার জন্য অভাব না তো টাকার আর এটা যখন বলে যে তাদের জন্য সুরা হয়ে গেছে اذكران الله <سؤال> كما বলেন لا اله الا الله وحده لا شريك له هنا এই দোয়া এই কথা তোমার সব কাজের জন্য عن كل شيء يكفي عن كل شيء ذিকrono بيسهو এটার জন্য এই দোয়াই যথেষ্ট لا اله الا الله وحده لا شريك له তোমরাও আমন দোস্তুরুগো আজিম আমল বানাইবার লাইন ছেড়ে দিছে মাল বানাইবার লাইন ধরি পবলিকের আমল চালাই দিচ্ছে আখলা তোমার জিকির বানাও তোমার চেলাউল বানাও তোমার এবার বানাও তোমার মামলার কামাই রোজগার ওইখানে আমল বানাও আসলতের মধ্যে আমল বানাও তোমার সব জায়গার মধ্যে জীবনের সর্বক্ষেত্রে যখন আমন জোর হবে রসুল্লাহ আমার তোমার মা আমরা হজরতল্লাহ বাঁচানোর তরিকায় তোমার মা তোমার ঘরানা জিন্দগি তোমার মানুষের সঙ্গে উঠা বসা জিন্দগি তোমার সমাজ সামাজিক যে আচরণ এই সব কিছু যখন মোহাম্মদুল্লাহ মানার তরিকা হবে তো ওইটা নেক আমল হবে আর ওইদের উপরে ওই সমাজের মধ্যে আল্লাহ শান্তির পয়সা করবেন নিরাপত্তার পয়সা করবেন মেরেমা হতাম তাদের প্রেরেশানিকে আল্লাহ হতানা দূর করে দিবেন তাদের অশান্তিকে আল্লাহ দূর করে নেবেন সারা দুনিয়ার মধ্যে শান্তি আছে আমার বাবার আত্মা হুজুর এত মুসলমান দিয়ে গেছিলেন হুজুর সাল্লাহ হোসেন মোহাম্মদকে মাল দিয়ে নেয় দিয়ে উন্দু সরকার উদূ সঙ্গো দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যে ঘরের মধ্যে চার নেই অন্ধকার ঘরের মধ্যে অন্ধকার উদূ दिया উম্মা যায় নেই হক রাজস্ব দিয়ে যায় না হুসনকে উম্মকে হদায়ত দিয়ে গেছে যদি আর এদায়ত বালা আমালকে ছাড়বে তো সে মানের মহকাজের মুখাপিক্রি হয়ে যাবে সে কোকনজের মুখাপিক্রি হয়ে যাবে সে জমিনের মুখাপিক্রি হয়ে যাবে এবং সে তার মুখ চিকিৎসার জন্য ডাক্তারের মোকাপিক্রি হয়ে যাবে এবং সে অনুগুলির মোকাপিক্রি হয়ে যাবে এবং সে দুনিয়ার এক এক আমার জিন্দা হবে এই গায়ে থাকবে আমার দিয়া মানুষের আখের সমস্ত কাজ সমাধা হবে দুনিয়া তুমি নজরগ্রস্ত মানুষ হে গায়ে ছাড়া ভোটের মধ্যে জিন্দিকি চলতেছে মৌলাকার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে কবরের পক্ষের মধ্যে যে চুয়ে আসবে না টাকার কোন টাকা থাকবে না ওইখানে কোনো ক্ষমতা থাকবে সরকারি ক্ষমতা থাকবে एके बारे सहकारी सर्वोच्च क्षमता चाही जे तर क्षमतार अहंकार करे, करे से मना करें क्षमता दिया सब कुछ चलते सब कुछ करते आल्ला हतरा क्षमता दियालाह हतारा ताके कबर घर मध्य पीबे और कथर ही प्रश्न है जुम्मी हे गए तुम आसो का दाए हमारे आसो का যদি তার কাছে হৃদায়ত বলা আদর থাকে তার যদি হৃদায়তের কর্ম থাকে তো ওইখানে তো মেয়ের মহত হ তার জন্য ওই আমার তার খবর যে জন্মাতের বাগানে পরিণত করবে এবং ওইখানে তার জন্য বেহের বিছানা বিছাবে এবং কেয়ামতের ময়দানে উঠবে তো তার সব সমস্যার সমাধান তার আমার উপরে হবে এবং এই আমাদের উপরে সে জন্নাতে দাঁকে দেয়া হমেশা হমেশার জন্য মে উদ্ভোগ করবে आजने मेरे मतलब दोस्त दुनिया जिंदगी धोकार मध्य पड़े थके माले धोखा लागसे हुकूमत धोखा लागते जगह जमीन धोखा लागते ये सब मेहनत करते मानी मतलब फुर्स नई एक रिक्सा वाला से कित रिक्शा छा खोरा के जोड़ करी अरे हमारे नाम पढ़ा सबसे तो से नाम के फेले दिए रिक्सा छा मेहनत मध्य लगते একজন মজদুর মজদুরের মধ্যে রাখছে আমলকে ছেড়ে দিয়েছে একজন চাকরিওয়ালা চাকরির মধ্যে আমলকে ছেড়ে দিয়েছে চাকরি বানাইবার কাজে রাখছে ব্যবসা বানাইবার কাজে রাখছে দুনিয়ার জিন্দগি আমলকে ছেড়ে দিয়া হেদায়তকে বাদ দিয়া দুনিয়ার সমস্ত মকলুকে ভোটার মধ্যে তা জিন্দগি কাটবে দুনিয়ার জিন্দগি তো কেটে যাবে হেদায়তবারও ক্যাটে যেতেছে ভোটার মধ্যে যে পড়ে আছে তারও কেটে যেতে কিন্তু মো দাতার সঙ্গে সঙ্গে এই ধোকা কেটে যাবে আরামিয়াব হয়ে যাবে আর এই ধোকাওয়ালা ধ্বংসের মধ্যে দেব কবলে আগুন চলবে কবলে আগুন চলবে এক এক বাক্য নামাজ খাঁজা করার জন্য সাপের দংশন চলবে সাপের ধ্বংসন চলবে কবলের চাপ হবে একদিকে পাঁচরের হাতি আরেকদিকে ঢুকে পড়বে এই এইরকম কবরের চাপের মধ্যে কেমন পর্যন্ত পড়ে থাকে কেমন দিয়া খবর কোনো ধর ছাড়িয়ে দিবে না মানে চাপের ফিকেই চালু রাখবে মানুষ হচ্ছে একটু লড়া চলার মতন জায়গা করে দিয়া খবর বিছিয়ে থাকে কিন্তু এই খবরটাকে ছিপায়া এরকম যে সংকীর্ণ করে দিবে বলে যে এক পাঁচ দিনের হাঁটি আমি দিকে ঠিক পড়বে আমরা এই অবস্থা কেমন পর্যন্ত কে আমাদের ময়দানে উঠবে তো কে আমাদের ময়দান এর চেয়েও সংকীর্ণ করে দেওয়া হবে এক এক কদমের জায়গায় এক হাজার কদম পড়বে এক এক কদমের জায়গায় এক হাজার কদম এক হাজার মানুষই এক কদমের জায়গায় পাওয়া রাখবে তো কিরকম সংকীর্ণ হবে এ আমাদের ময়দান কিরকম সংকীর্ণ হবে এজন্য দোয়া বোঝাইছে মানে যখন রাতে হাত যুদ্ধের জন্য উঠো তো এই দোয়া পড়াও ঘুমে ঘুমেকে যখন যাও ঘুমাইতে যায় দক্ষিণ এশিয়া এই নোয়াফামের মের মত অন্ত দুনিয়াতে আমল তৈরি করবে ওই আমল আজ মুসলমানের কাছে সবচেয়ে মেরের মত অন্দোস্ত মূল্যহীন হয়ে গেছে পয়সা ভারী মূল হয়ে টাকা হারাই গেলে বড় আস্তোস করে কিন্তু যদি জমাট ছিটা যায় তো এটার জন্য কোন আস্তোস করে না একজনে বলতেছে আমার ছেলে মরে গেছে আমার জমা ছুটে গেছে তা আমাকে কেউ যে আমাকে কেউ শোক সান্ত্বনা দিতে আসলো না আমার যে দুঃখ এই দুঃখ কেউ বুঝলো না কেউ আমাকে একটুখানি যে শোক বার্তা দিতে আসলো না যদি আমার টাকা হারাই দিত ছেলে মরে যেত তাহলে অনেক মানুষ এটা আমাকে সান্তনা দিত কাজ মেরে মহান দোষটা জুলব আমাদের মূল্য আজ মুসলমানের কাছে নাই টাকা মূল্য বেড়ে যেছে এই জন্য ওই টাকার সমস্যা কমাই দিতেছে না সমস্যা বাড়াই দিতেছে দুনিয়া যত উন্নত হয়ে তত সমস্যা বেড়ে যেতেছে আগে করলাম যে চ্যারাঙ্গের বাড়তি ছিল নিবে গেলে আবার জানাই যেতে লোককে এখন যে ইলেকট্রিকের বাড়তি একবার গেলে আজ দুই ঘন্টা ঘন্টা পর্যন্ত আন্দারে ভলাই রাখে বলে আজ উপায় নাই এখন আর জ্বালাই সমস্যা বাড়লো না কমলে বানাইছে বলে এটা একবার গেলে আর একবার না তো মানুষ এই বলে আবার জ্বালাই ভালোইবে সঙ্গে সঙ্গে জ্বালাই দিতে এই ক্ষমতাও তো বলে যে বাজার খেয়ে অভ্যস্ত হয়ে গেছে কারেন্ট গেছে তো বাজারও বন্ধ হয়ে গেছে ঘাম জরতেছে ঘাম জরতেছে তো এই ঘাম দূর করার বাজার চলাইবার আর কোন ক্ষমতা নেই আর কোন ব্যবস্থা নেই তো মেয়ের মতনাম যত আবিষ্কার তত সমস্যা বাড়তেছে যত ঝামেলা বাড়তেছে মেয়ের মতাম দোষের যত আবিষ্কার তো তো দিন কমজোর হয়ে যেতেছে মোবাইল সবাই ঘুরতেছে এখন আমি শোনা লাগবো আমার মোবাইলে শুন তো বয়ানের মধ্যে সবাই মোবাইল করে রাখছে মোবাইলের শুনেই দিচ্ছে মোবাইলের জন্য মনে হয় যেন জন্মা করে দিচ্ছে মোবাইলের জন্য जन्न जहान्नर सुसंगवाद और दुसंबाद मोबाइल जो मरासे मोबाइल सुना हेदाय पे जा मोबाइल दिले कथा गुना खाते जा सबा मोबाइल खेला शुरू कर बया पैसा निजे दिल भे कथा ठुकया हिदायत हाथी परिवर्तित तो दिन कमजोर हो गए मैं एम तो भारत लगते थे पहले सुनते हम मोबाइल मतलब लगे ग পরে শুনবেন বুঝবে পরে যেখানে শুনবে পরে যেখানে বসে শুনবে সেখানে কি ফেরস্তা নাজুর হবে সেখানে কি সকিনা নাজুর হবে সেখানে কি ফেরস্তার রহমতের ফেরিস্তার হবে রহমত নিয়ে আল্লাহ কি তাকে ঢেকে দিবে ওই সময় আর তার আলোচনারা কি আল্লাহ তালার দরবারে হবে তো এই ফেরস্তদের কি সে পাবে রহমদা তাকে ঢাকবেতের কথায় কি আসে যায় ওই রহমত না এইটাই বেশি দরকার ছিল এইরকম হেদায়তের কথা শুনবে তার ভিতরে হেদায়ত ঢুকবে কিন্তু ওই মোবাইলের কারণে সে এখন শুনতে রাজি না আমি তো চিন্তা মসগুলা কি এই মোবাইলের মধ্যে লড়েছি পরে শুনবকে কমজোর করে মেরোমা প্রান্ত বলে মোবাইলের জমানা আসছে এখন এত কষ্ট করা লাগবে না যদি কোনো সংবাদ দিতে হয় দিনের খবর পবলিকের খবর বলে যে এখান থেকে টেলিফোন করে দিব ওইখানে চলে যাবে মুহূর্তের মধ্যে দুই টাকা খরচ হবে তো দুই টাকায় সংবাদ পৌঁছে দিলাম দেখেন কত আসান হয়ে গেল আল্লাহ তারা এই জমানায় এই সমস্ত আবিষ্কার দিচ্ছে এগুলি ব্যবহার করা দরকার আল্লাহ মেয়ম কি ঘোকার মধ্যে যে মানুষ পড়ে মানুষ মনে করে হেদায়ত না থাকার কারণে এই সমস্ত ধোকা লেগেছে তো সে মনে করত সেই মোবাইল আল্লাহ কি হবে আমার আগ্রহ স্বভাব মেখিকে কমাইয়ে দিল যদি এই মোবাইল না তা আমি টাকা খরচ মাল খরচ করে এখান থেকে সিদ্ধানি একটা সংবাদ দেয়া এটা কাজের জন্য দামাতের কাজের জন্য চৌলিকের কাজের জন্য তো আমার প্রতি কদমে কদমে সাতশো নিকি দেওয়া হইত আর যত ঘূলা বাড়ি লাগত এগুলি জাহান থেকে আড়াল হয়ে দিত আমার মধ্যে দিতাম সৃষ্টি করে দিত আর আমার প্রত্যেকটা খরচ একে সাত লাখ করে দেওয়া হইত আর আমার প্রত্যেকটা রু একে উনপঞ্চাশ কোটি করে দেওয়া হইত আর আমার এক একটা ককালের দাম ঠিক হইত এক একটা বিকালের দাম ঠিক হইত আল্লাহ বস্তুর কি বলছে মানে এক টাকার এক বিকাল দুনিয়া দুনিয়ার ভিতরে যা আছে তার চেয়ে বেশি মূল্য রাখে সব কিছু তো হারাইলাম সেটা আল্লাহ মেহামত হইল কি ভাই না বুঝতেছেন যদি বুঝে এসে থাকে তাহলে গোদায়ত আসতেছে না হলে এগুলি বুঝে আসবে না বলে ওই সময় তো সে সুবিধাই মনে করবে সুবিধাই হল যে পরবর্তী জমানায় তগর জমা বের হওয়া হচ্ছে না যে এসব প্রচার মাধ্যমে আপনারা প্রচার করে দিয়ে না এত কষ্ট করার কি করবে বানাইবেন আমি বানাইবেন আবার বাঁধ রইবো গাটি উচকে রইবো আবার হান্ডি পাতিল রইলো আবার চুলো অর্জেন তেল ভরবো মধ্যে যে কত কষ্ট আর কোথায় কোথায় ফাটাই দিতেছেন আপনারা এই সমস্ত প্রচার মাধ্যমে তগ্লি করলিতে হয়েছে সবাই জানলো সবাই শুনল তুমি এরকম বুঝতে এগিয়েছে আল্লাহরের নিয়ম আল্লাহ আল্লাহ তার বসুরের জমানায় এই নিয়ম দিচ্ছিল না তার বসুরকে তো মতে হাটে গিয়ে তার মানুষের ঋণ গাড়ি শুনিয়ে মানুষের গাড়ি তার রসুলকে অপদ্রস্ত করতে তার রসুলকে এই না আমাদেরকে এই মেম দিয়ে দিচ্ছে এগুলি কিছুই না তকলিফ করবো যানমালের তার সামনে এই ধোকা তুলে ধরব তার সামনে এই ধোকা খুলে দেব মেয়েরাম বলে না তুমি तुमको आजीव सब घटाई दीते तुम्हार मेकी कमे तुम्हें रास्त खोक खा पाव फाटाइता रस्त धरईता आल्लाया सारा दुनिया मानुषा करत जी ओसार मैं वोटा की मोबाइल दिए हम दुई टे महाकुशी বলে দেখেন কম খরচে কতজন তঙ্গ করে ফেললাম যে খরচ এই সমস্ত জিনিস তার হাবিবকে দেয় তার নদীকে দেয় নেয় ওসুল বানিয়ে দিয়েছে এই এই বুঝবে এই বুঝবে সেটা হলো যে তুমি আল্লাহর জন্য আল্লাহ দিনের জন্য আল্লাহ জামা নেমত থেকে যা খরচ করবে এইটার মূল্য সদায় পাঠ আখেরো তোমাকে দিবে এবার তোমার ইচ্ছা কম করো বেশি করো তুমি যদি বেশি করতে পারো তো তুমি বেশি ভাগ্যবান তুমি যদি কম করো তো তুমি কম ভাগ্যবান তারা তো সবারই আর সফরে চলতেছে আর সবার দেখেন নাই না তার হাঁটতেছে তো আমি সব করতেছে আল্লাহ তোমাকে সবারই দিছে তুমি কষ্ট পেলে কেন পায়ে হাঁটতেছো সবার দিতে সবার হয়ে আরাম করে চো থেকে শুনছি যে আন্নার রাস্তায় আন্নার রাস্তার ধুলাবাড়ি যে পায়ের মধ্যে লাগে তোকে আমাদের দিন জাহান নামের ধোঁয়া হবে না আমি এই খিলতকে হাসল করার জন্য এই সবাবকে হাসল করার জন্য আমি সবারই থাকা সত্ত্বেও পাইতে থাকতেছি তা আমি এসব বললাম আরেকটু জোরে বলেন সবাই যাতে শুনে তো জোরে বললাম সবাই শুনল তো যারা সবারের উপর ছিল তারা সব লাফায় নাফাইয়া মাটিতে নেমে গেল আর তারা সবাই আয়োজন হাঁটতে শুরু করে দে তো দিনকে দিনের মধ্যে উসুল বাজেছে বলে কষ্ট করো ধান ধরাও মেহনত করো যত তুমি তোমার যান আর মান খরচ করবে তত আল্লাহ তোমাকে হেদায়ত দিবেন কারণ আল্লাহ আপা এটার ভদরা তোমাকে আখেরাতে তোমার এক একটা সকাল এক একটা মুহূর্ত এক একটা ঘন্টা এইটার মূল্য আল্লাহ হাতে বাঁচে আমাদের দিন তোমাকে দিবেন ওইখান থেকে সময় পাঠে কোথায় সময় লাগাবে ফলে তুমি দুনিয়ার কাজে সময় লাগাবে দিনের কাজে সময় বেশি লাগাও দুনিয়ার কাজে সময় কমতে কম লাগাও কম সে কমের মধ্যে তোমার জরুর থেকে তুমি তারিখ ঘুরে যাও আর দেখেছি বেশি সময় দিনের কাজের মধ্যে লাগা দিনের কাজে তোমার সময় লাগা মজুদি সময় লাগা দুনিয়া কামাইয়ের মধ্যে আল্লাহ তোমার হরকত দিয়ে দিবে অল্প সময়ের মধ্যে তোমার সময় তোমাকে দিয়ে দিবে তোমার রোগী তোমাকে দেবে রোগী বেশি কমাই দিলে না বেশি সময় দিয়ে বেশি কমাই দিয়ে না মানে যা কথা নেওয়া রোগী দিয়ে কমাই সময় বেশি দিয়ে কার কম দে বেশি বেকার থাকনি কম দে যেটুকু কপালে আছে এইটুকু বেশি একদম কত কত মেহনত করতেছে কত মধ্যে বৃষ্টির মধ্যে থানাগাড়ি ফেলতে ফেলতে অস্ত্র হয়ে কিন্তু কামাই তো এইটুকুই যেটুকু এত মেহনতের পরে যেটুকু তার কপালে আরেকজন কারের নিচে এয়ার কন্ডিশনে পয়সা পয়সা কলম ঘুরে ঘুরে লাখ লাখ কামাই করতেছে তো বলে যে যতই ঘুরাক যতই যার কন্ডিশন তারাক যতই আরাম করুক বলে যতই কলম ঘুরাক তো বলে যে মিলবে ওইটুকু যেটুকু তার কপালে তো কম মেহনত বেশি এদের উপরে চক লেখা হয় নাই বলে যা লেখা হয়েছে এটা তুমি বেশি কর কম করো হইতেই চাইবা চাই তুমি সময় মসজিদে বেশি দাও তো তুমি হইতেই চাইবা চাই তুমি সময় বাধারে বেশি দাও তো ওইতেই একটু একদম বেশি হবে না তোর যদি তুমি সময় বেশি লাগাই দাও তো এই তুমি দুনিয়া আখে রাতে দুনিয়া আখেরেতে আল্লাহ এই তুমি দুনিয়ার যে সময়টা এখানে ব্যয় করছো আজ আমার কাছে বেড়ে এলো এই এই কেয়ামতের ঋণে সব শুরুতে তুমি লড় তোমার কেয়ামতের ময়দান ৫০ হাজার বছরের সমান হবে না দুই হাজার বছরের নামাজের সমান হবে তোমার হিসেব নয় ঋণা হিসেবে চলে তুমি হাউস বছরের পানি পান করো তুমি আসছে সায়াতে বসো তারা ময়দান ভরা মানুষ পরিশান থাকে থাকুক দুনিয়ার জন্য সময় ব্যয় করছে খুব দুনিয়া কামাই মধ্যে সময় লাগিয়েছিল তো তুমি তো মসজিদে গেছি না মসজিদে সময় লাগিয়েছে তো মসজিদের মধ্যে তুমি সময় লাগিয়েছি না আমার রাস্তায় তুমি সময় লাগিয়েছি না তো চলো তোমার জিন্দিগি মৌদের পর থেকে আস্তান করে দিল যে দুনিয়ার জিন্দগিকে বানাইবার জন্য দুনিয়াতে দুনিয়া কমাইতে সময় বেশি লাগিয়েছে আক্রান্তে ভুলে থাকছে তো বলে যে মৌ থেকে তার জিন্দগি কঠিন থেকে কঠিন করে দিলাম কে কঠিন তার জিন্দি মন অত্যন্ত কঠিন হল কবর কে আমাদের ময়দান আরো কঠিন লাগলো আর মেরে মাদার দোষটা বলব বলে দুনিয়ার যে সময়টা দুনিয়ার জন্য লগাইত এই সময়টা দুজনের মধ্যে কাটাইয়া তারপরে এসেছে দুজনের মধ্যে মেরে মাদরাম দোষ সময় কাটাইতে হবে আল্লাহ তারা যাকে এবার সেই বানবে সেই জন্য এই তগ্রিকের নিজেদের যান মাল সময়ের কোরপানি কিসের জন্য বলে আল্লাহ রাস্তায় এইটার জন্য সময় বেশি ব্যয় করো মসজিদ বর মেহনত করো মসজিদের মধ্যে সময় লাগাও আল্লাহ রাস্তায় বের যান মালের কোরপানি যাও তিন ভাগের এক ভাগ কম সে কম কম তিন ভাগের এক ভাগ আগুয়ার রাস্তায় জিনের জন্য আখেরাতের জন্য আমার গয়াতের জন্য এটাও থাকার জন্য লাগাইল অনেক দিন এক মূল্যভাবে তিনি আকেরাতে কম সে কম এটুকু লাগে এল সারাদিনের তিন টাকার এক ভাগ आल्लार रास्ते दिने जिन्हें लगाए आठ जिन लगा बच्चों भरा तुम मैं बारह मात्र है बचर चार मास लगे बाकी आठ मास तुम्हें दुनिया कान कस घर संसार दुनिया जान लगाओ कितु बचे चार मास कम से कम तीन भाग तुम्हें आल्लहर दिन दिन आठ रिजन लगे जो जो यही कुरबानी शुरू हो तो अल्लाह दिन भेजे ए बैंक भागते शुरू कर ওই তিন জায়গায় উড়িয়ে থাকবে না সেটা আধা দেবে আমি তো দুনিয়াতে আর কোন কামের জন্যই না আমি তো এই কামের জন্যই আসি না পুরা জিন্দিগি দিবা তো হিম্মি হিম্মত করে আমরা বলি যে চার মাসের জন্য দিন তিন ভাগের এক ভাগ দিবার জন্য বছরের তিন ভাগের এক দিবার জন্য থেকে পেয়ে গেছে এটা হাত দেখানি হলো তা হাতের জন্য তিন ভাগের আর পাও পাও এগুলি এগুলি আমার হাত এগুলা তিন ভাগের একবার ভাগ আমরা রাত্র হয়ে গেল বাকি সব এখানে হিম্মত করে খাওয়া হয়ে যান নবদ চার মাসের জন্য কে কে যাবে নবদ চার মাসের জন্য হ্যাঁ কোরবানির মাসে কোরবানি হবে হেদায়ত আসবে কোরবানি হবে হেদায়তবার কোরবানি আসবে হিম্মত করে শহরওয়ালারা হিম্মত করে বিভিন্ন মসজিদ থেকে মসজিদবার জামাত বলেন সারা সাতটা ম্যানজ করে আমরা মসজিদের জমাত বানায় বারবার বলা মজুরি যখন সময় লাগাবো তো জমক ভাই বলেন যারা যাওয়ার পরিবেশ বলেন না একটু সফল করে একটু সবাই যারা দাঁড়িয়েছে ওনাদের নাম লেখে নেন ভাই ওনাদেরকে করে নেন একদিকে আপনারা একদিকে ছেড়ে ভাই যারা দাঁড়িয়েছেন আপনার একদিকে ছেড়ে আছেন এই যে উত্তর দিদি কোনো